ইসাদ করেন যে কিতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এই বিষয়ে আপনার অন্তরে কোনো কুণ্ঠা থাকা চাই না এর মাধ্যমে আপনি লোকদেরকে সতর্ক করুন আর এতে রয়েছে জন্য উপদেশ আল্লা রব্বুল্লা আলমিন শরীয়তের যে বিধানাবলী দিয়েছেন তিনি হাকিম তার কোনো বিধান হিকমত শূন্য নয় আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ আমাদের বুদ্ধির আমাদের জ্ঞানের পরিধি আল্লাহ রব্বুল্লা আলমিন ঘোষণা করে দিয়েছেন যে ওমা ওতি ইল্লা খালি তোমাদেরকে সামান্য পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে তো এখন আমরা যদি এই সামান্য পরিমাণ জ্ঞান নিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সব কিছু আয়ত্তে নেয়ার চেষ্টা করি তাহলে এটা উদাহরণ হয়ে যাবে গ্লাসের মধ্যে সমুদ্র ভরার চেষ্টার নেই। তো সমুদ্র আপন জাগায় সঠিক বাস্তব গ্লাসও একটা বাস্তবতা এখন এই সমুদ্রকে গ্লাসের ভিতর ভরতে যাওয়া এটা একটা অসম্ভব বিষয় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের শরীয়তের বিধানগুলো এমন যে এইগুলোর যৌক্তিকতা হ্যাকমত এইগুলির পিছনের লজিক একমাত্র কে জানেন আল্লা রব্বুল আলামিন জানেন আমরা তার বান্দা হিসাবে আমাদের করণীয় হলো মেনে নেয়া এই জন্য কোরআনে করিমের শুরু শুরুতে আল্লা রব্বুল আলমিন কী এনেছেন আলিফিলামিম এর অর্থ কি এটা কী বলে যে আমরা কিছুই বুঝি না আলিফিলাহ মিমের অর্থ আমরা কিছুই বুঝি অর্থ অর্থও কিন্তু কি করলাম মেনে নিলাম এরপরে যেখান থেকে অর্থ বোঝা শুরু কি বলতেছে কিতাব হুদালিল এই কিতাবে হেদায়াত তাদের জন্য যারা গায়েবী বিশ্বাসী গায় বলতে শুধু অদৃশ্য চোখের আড়াল বুদ্ধির আড়াল বয়ানুর কোরআ আশাফ আলী থানব গায়েবের অর্থ করেছেন যে মানুষের আকল এবং যুক্তি বুদ্ধির আড়াল যা সেইগুলো হলো কি গায়েব চোখের আড়াল তো অবশ্যই মানুষের আয়ত্তের বাইরে যেগুলো সেইগুলোকেও সে কী করে শুধু ধারণা করে এমন না ইউমিনু না সেগুলির প্রতি কি রাখে সে বিশ্বাস রাখে আর বিশ্বাস গ্রহণযোগ্য হওয়ার জন্য তার মধ্যে লা ফিহি কি থাকতে পারবে না কোনো ধরনের সন্দেহ থাকতে পারবে না আমাদের অনেকের ধারণা যে আখ ব্যাপারে ধারণা আছে জানা আছে বা আমরা বিশ্বাস করি আখেরাত থাকলেও থাকতে পারে না থাকারও সম্ভাবনা কেউ যদি কল্পনা করে তাহলে তার ব্যাপারে তা দিচ্ছে পরিষ্কার এসেছে যে কবরে যখন কবরবাসীকে পিটনি দেওয়া হবে বলা হবে মা দারাইতা ও মা তালাইতা পুঙ্া আলাস সাক্ষী ও মুক্তা আলাস সাক্ষী তুমি নিজে পড়নি কারো অনুসরণও করি সন্দেহের উপর ছিলে সন্দেহের উপর তোমার মৃত্যু হয়েছে সন্দেহ নিয়ে মৃত্যুবরণ করা এর অর্থ হইল সে বেয়িমান হয়ে মৃত্যুবরণ করল একজন মুমেন তার বিশ্বাস হবে চোখে দেখলে শুধু তার দেখা এতটুকু বৃদ্ধি পেয়েছে কিন্তু অন্তরের অবস্থা তার কোনো পরিবর্তন হবে না এমন বিশ্বাস এর এটাকে বলা হয় কি বিশ্বাস তো না দেখে না বুঝে আমার জ্ঞানের পরিধিতে না থাকার পরও শুধু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই জন্য আমরা কী করি বিশ্বাস করি রাসুল সাল্লাসাল্লামের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে আল্লাহ আসলে যারা এ সত্যকে গ্রহণ করতে পেরেছে এবং সেটাকে যথাযথভাবে নিজেদের জীবনে ফিট করতে পেরেছে দুনিয়ার জীবনেও তারা সফল সফলতা লাভ করেছে প্রতিষ্ঠিত হয়েছে আসলে হিকমতার এলতের পার্থক্য বলার আগে আর আসলে এই মূল বিষয়টা আমাদের পুরস্কার হওয়া উচিত এক সাহাবি তার বাড়িতে কি হচ্ছিল আগে তো যা চাকি ঘুরিয়ে ঘুরিয়ে কী করতো আটা পিসে তার ঘরের মধ্যে অটোমেটিক যাতা ঘোরা শুরু করে দিল আর এর থেকে আটা বের হতো ভাবলেন যে থেকে এত আটা আসতেছে খুলে দেখার চেষ্টা করলো বন্ধ হয়ে গেছে রাসুসাল্লাম বলেছেন যে যদি সেই রহস্য উন্মোচনের চেষ্টা না করত। খুলে দেখার চেষ্টা না করতো তাহলে এটা কেয়ামত পর্যন্ত এভাবে চাককি ঘুরতে থাকতো আর আটা কি হতো বের হতে থাকতো আমরা বেশি পণ্ডিতি করে আল্লাহর বরকতটার থেকে কি হয়ে যায় বরকত থেকে বঞ্চিত হয়েছে আল্লাহর হুকুমের উপর যদি ওইভাবে চোখ কান বন্ধ করে ঝাঁপ দিতে পারতাম আমরা এই সফলতা গুলি এখনো কিন্তু বিদ্যমান আগুন সাধারণত কি করে জ্বালিয়ে দেয় ইব্রাহিমের জন্য আমাকে আগুনের মত আল্লাহর হুকুম পালনের আদর্শ নমুনা আল্লাহ রব্বুল আলমিন প্রতিষ্ঠিত করেছে মোসা আল্হালামকে বলেছেন যে সাপ দেখে তুমি এইভাবে পলায়ন করতেছোলাম আাকিব মুসা আলি সালাম এত ভয় পেলেন আল্লাহ রব আলমিন নিজে বলতেছেন যে পিঠ দিয়ে পলায়াম করলো এমন ভাবে যে পিছনে ফিরেও তাকাচ্ছে না অনেক সময় তো ফিরে তাকায় যে দেখি শত্রু বা সম্পূর্ণ শক্তিটুকু দৌড়ের পিছনে বের করতেছেন কেমন ভয় পেয়েছেন আল্লাহ রব আলমিন বলতেছেন যে এই সাপ তুমি নিজের হাতে ধরো সাপ হাতে ধরতে গেলে জীবন যাবে আল্লাহ রবুল্লা আলমিন হুকুম চলে আসার পরে এখন জীবন যাবে। থাকবে এই সব বিবেচনার যে যেই পরিমান বিরুদ্ধে গিয়ে মানতে পারবে সে পুরস্কার সেই পরিমাণ বড় করবে আর বুঝে আসার পর দেখার পর প্রত্যেকেই মানবে রব্বানা আবা মিয়ান ফারজিয়ায়না নামাল সোয়ালিহান ইনাম আয়াল্লা আমরা দেখলাম শুনলাম এবার আমাদেরকে পিছনে ফিরিয়ে পাঠিয়ে দিন আমরা ন্যাকামল করে আসব। আমরা বিশ্বাসী হলাম কোন মূল্য আছে প্রত্যেকটা মুমিন কাফের মৃত্যুর পর এই কথা বলবে রম্বানা আবসরনা ওয়াসা মা হে আমাদের রব আমরা দেখলাম শুনলাম ফার্জিয়ায়না নাম সোয়ালিহান ইনামো কিনন ন্যাকামল করব আমরা বিশ্বাসী হলাম তো সেই বিশ্বাসের আসলে কোনো কী নেই মূল্য নেই তো এই জন্য সাহাবাইকার্লাহি আলহম আজমা আইনের সময় জান্নাত জাহান্নাম বোঝার মতো এত উপকরণ সৃষ্টি হয়েছিল এখন তো মোটামুটি অনেক উপকরণ সৃষ্টি হয়ে পড়েছে তারপরেও তারা কিন্তু বিশ্বাস করেছিলেন এবং সেইভাবে আমল করেছিলেন যাই হোক শরীয়তের সবগুলো বিধানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কী রেখেছেন কল্লান রেখেছেন আমার বুঝে আসুক অথবা বুঝে না আসুক যদি আল্লাহ রব আলিনের বিধান বলে কোনোটা প্রমাণিত হয় একজন বান্দার জন্য কর্তব্য হল সে তার জন্য কি করা ঝাঁপিয়ে বাকি ফোকাহ শরীয়তের বিধানগুলোকে সময়ের পরিবর্তনের সাথে এইগুলোকে আমলযোগ্য করার জন্য এগুলোর মধ্যে তারা গভীর দৃষ্টি দিয়েছে কিছু কিছু বিধান এমন আছে যে যেগুলো আল্লাহ তাল মানুষদের দুনিয়ার আচার ক্ষেত্রে বা দুনিয়ায় চলার ক্ষেত্রে এখানে সুবিধার জন্য কী করেছেন দিয়েছেন আর কিছু বিধান এমন যেগুলোকে আল্লাহ তালা রদিয়ত এবং আল্লাহ তালাকে যে সে মানে এর প্রমাণ হিসাবে এর দলিল হিসাবে তাকে পালন করতে দিয়েছে যেই বিধানগুলো আল্লাহ তালা তাকে আল্লাহকে যে সে আল্লাহ মানে এর প্রমাণ হিসাবে পালন করতে দিয়েছেন সাধারণত এই বিধানগুলোর পিছনে কোন কজ কোন কারণ বা ইলক এগুলো তালাস করা হয় না এর নিয়মনে যদি শরীয়ত এগুলির পিছনে কোনো কারণ উল্লেখ না করে আর যেই বিধানগুলোর ক্ষেত্রে বিশেষ বিশেষত দুনিয়ার আচার আচরণ কাজকর্ম লেনদেন এইগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শরীর কিছু যৌক্তিকতা কিছু কারণ কিছু উল্ল উল্লেখ করে দিয়েছে সেইগুলোকে ফোকাহাম আমলে নিয়ে অন্যান্য অবস্থাগুলোকে সেইগুলোর সাথে মিলিয়ে সেটা আল্লাহ রব আলমিনের কোরআনের নির্দেশ অনুযায়ী কোরআনে এই ব্যাপারে ইঙ্গিত দেয়া আছে ফাহাতা বিরুয়া কলিল আবসর এই দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা যাদের গভীর দৃষ্টি দেওয়ার সূক্ষ্ম দৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে তোমরা একটা ক্যারেক্টার সাথে কি করো তুলনা করো সেই ক্ষেত্রেগুলোর মধ্যে তারা তুলনা করে একটা একটার সাথে মিলিয়ে নতুন বিষয়ের বিধান কী করেছেন আবিষ্কার করেছে। বের করেছেন এটা ফোকাহরামের বিশাল গবেষণা ক্ষেত্র এই বিষয়গুলো আসলে যথাযথভাবে এই ক্ষেত্রে যারা শ্রম দেয় আল্লাহ তালা তাদেরকে সেই বুঝ দিয়ে দেন যে যে কোনো বিষয়ে যখন নাকি আল্লাহ তাল্লাহার দেওয়া তার জন্য বরাদ্দ সৃষ্টিগত যোগ্যতা পরিপূর্ণভাবে ব্যয় করে সেই ক্ষেত্রের অতিরিক্ত বিষয় আল্লাহ তালা তা কী করেন জ্ঞান দান করেন এটা আল্লাপের একটা নিয়ম এটা আল্লাহর আল্লাহ তালার নিয়ম যে যেই বিষয়ে কি করুক আল্লাহর দেওয়া যোগ্যতা ক্ষমতা এটাকে যথাযথভাবে প্রয়োগ করে আল্লাহ রব আলম অতিরিক্ত বিষয়টা অর্জন করার পথ তার জন্য উন্মুক্ত করে দিল তো মুজতাহিদিনে কারাম যারা ওই পর্যায়ে উপনীত হয়েছেন তারা শরীয়তের বিধানগুলো সমসাময়িক বিশেষ করে বিশেষ করে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে যেই বিধানগুলো প্রযোজ্য সেই বিধানগুলোর এই ইল্লত কারণ বের করে তারা কি করেছেন সময় উপযোগী এগুলোকে করেছে কিন্তু এই ক্ষেত্রে এই কারণ বের করে সময় উপযোগী করার ক্ষেত্রে অনেকেরই বিভিন্ন ধরনের বিভ্রান্তি হয়েছে মানে মূল বিষয়টা আসলে যে বান্দা সর্বক্ষেত্রেই আল্লা তালার হুকুমের গোলাম নিজের বুঝে আসুক অথবা না আসুক এই বিষয়টাকে দৃঢ়ভাবে ধারণ করার কারণে কেউ এই হেকমত এবং এই যুক্তি তালাশ করতে গিয়ে এখানে এত প্রশস্ততায় লিপ্ত হয়েছে যে তারা প্রতিটা বিধানকে নির্ভরশীল বানিয়েছে কিসের আকলে প্রত্যেকটা বিধান এটা এর যৌক্তিকতা এটাকে তারা এটাকে আবর্তিত করেছে কিসের উপর নিজের যুক্তির উপর আকলের উপর বুদ্ধির উপর যে যেগুলো বুদ্ধিতে আসবে আর যুক্তিতে ধরবে সেগুলো কি সঠিক আর যেগুলি যৌক্তিক না হবে সেগুলো কি না সঠিক নয় সহিহাদি সেও যদি এসে থাকে এমনকি অনেকের ধৃষ্টতা এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে যেমন চুরের হাত কেটে দেওয়া কারিমের পরিষ্কার বিধান নয় অনেক দার্শনিক স্কলার অনেক সেই গবেষক এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এটাকে অযৌক্তিক তারা বলেছে যার কারণে এটা কি হবে না বর্তমান সময়ে প্রযোজ্য হবে না অথচ এটা পুরাণিকিমের পরিষ্কার বিধান চুরই সাব্যস্ত হলে সেখানে এর জন্য ইল্লত এর জন্য কারণ আল্লাহ রব্ব আলমিন কি করে দিয়েছে হাত কাটা আর সারি কাতু ফাও দিয়া হোমা চুর পুরুষ অথবা নারী তাদের হাত তোমরা কি করে দাও কেটে দাও এটা কার বিধান আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনের বিধান এখন হাত কেটে দেওয়া এর কারণে সে সতর্ক হবে এর কারণে সাবধান হবে সমাজের মধ্যে মানুষের এই অপরাধ ডাব করে আতঙ্কের সৃষ্টি হবে বিভিন্ন হেকমত আছে এখন কোথাও যদি হাত কাটা ছাড়া সেই প্রভাব সৃষ্টি করা যায় তাহলে হাত কাটার বিধান কি রহিত হয়ে যাবে নামাজের ব্যাপারে বলা হয়েছে কি ইন্নাসালাত ইন্নাসাল্লা তানহা আনিল ফাহিঙ্কা নামাজ অন্যায় অশ্লীলতা থেকে অশ্লীলতা থেকে মানুষদেরকে বিরত রাখে এমন কোনো সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতা নেই এই সমাজের লোকদের নামাজ পড়তে হবে না ও সাধারণত পিসের জন্য পরিচ্ছন্নতার জন্য এখন একজনের পরিচ্ছন্নতা কাপড় ধোয়া শরীর পরিপাটি সাজানো গুছানো সুগন্ধি দ্রব্য লাগিয়ে একেবারে সে আশপাশ মোহিত করে ফেলেছে এ অবস্থায় সালাত করলো ওজো নেই বলেন আরেকজনের রজো আছে শরীরে তো কি নয় ঘামে শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে হতে পারে না মাতার চুল উস্ক ফুস্ক পরিপাঠি না কাপড় ময়লা আবর্জনা আপনি বলেন রাজু তো ছিল পরিচ্ছন্নতার জন্য বাহ্যিক দৃষ্টিতে এই দুজনের মধ্যে কাকে পরিচ্ছন্ন দেখা যায় এখন বলেন এখন কাকে আপনার নামাজের অনুমতি দেবেন যার ও এখন যদিও উদ্দেশ্য পরিচ্ছন্নতা কিন্তু পরিচ্ছন্নতার জন্য নিজে কি করেছে সীমারেখা নির্ধারণ করেছে আপনার বুঝ অনুযায়ী এই পরিচ্ছন্নতা অর্জন করলেই হবে না চুরের হাত কাটার বিধান দিয়েছে শরীয়তে কতটুকু সম্পদ হরণ করলে চুরের হাত কেটে দিতে হয় এক দিনারের চার ভাগে একবার এতটুকুর জন্য কি করে দেওয়া যাবে কিন্তু কেউ যদি অন্যায় ভাবে কারো হাত কেটে দেয় তাহলে তার কি আসবে কেউ কারো হাত কেটে ফেলেছে না এখন যদি দিয়ে দিতে হয় সম্পদ দিয়ে যদি এটার বিনিময় দিতে হয় তাহলে কত দিতে হবে পাঁচশত দিন আর পঞ্চাশ হাজার দীর্ঘ নিষ্ফল আফল একজন ব্যক্তিকে হত্যা করলে যেই পরিমাণ একশো ওট দিতে হতো এখন পঞ্চাশ ওটের কি দিতে হবে মূল্য দিতে হবে তখন হাতের মূল্য কি এই পঞ্চাশ হাজার দিন হান পাঁচশো দিন আর না রু দিনার একদিনের চার ভাগের এক ভাগ দশ দিন এক জায়গায় দেখা যাচ্ছে যে হাতের মূল্য নির্ধারণ করা হচ্ছে কত বুকু। অন্য দেখা যাচ্ছে যে হাতের মূল্য কত এখানে আমি যুক্তি শুধু বাহ্যিক যুক্তিতে যাই তা হাতের মূল্য তো একটাই হবে শুধু দশ দিন হামের জন্য বা রুবে আয় দিনের জন্য হাত কেটে দেওয়া হচ্ছে তাহলে কারো হাত কেটে দিলে দশ দিন হাম দিয়ে দিলেই হয় যাবে কিন্তু এখানে শরীয়তের বিধান কি দুই ক্ষেত্রে দুইটা নয় এটার স্বাভাবিক কারণ উল্লেখ করেছেন কি যে আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে প্রত্যেকটা ব্যক্তির যান এবং মাল নিরাপদ নয় সে আল্লা রব্বুল আলমিনের নিরাপত্তায় আল্লাহাকের সংরক্ষণের আওতায় যে হাতটা আছে সেটা মূল্যবান আর যে চুরি করলো সে করল করলো বিশ্বাসঘাতকতা করলো খেয়ানত করলো তো খেয়ানত করার কারণে তার হাত নিজের মূল্য সে তার মূল্য নষ্ট হয়েছে এখন রুবে এই দিনারের কারণেই তার হাত কী করে দেওয়া হবে এই হাতের মূল্য নেই কেটে দেওয়া হবে কিন্তু যেই হাতটা অন্যায়ভাবে কারো হাত কেটে দিল কেউ সেই হাত সে কোনো খেয়ানত করেছে আল্লাহর জিম্মায় সংরক্ষিত হাতটাকে সে কী করল কেটে দিল এই এই হাতের জর্মানা দিতে হবে কত যদি জর্মানা দিতে হয় তাহলে পঞ্চাশ টি ও পঞ্চাশ হাজার দেড় হাম ও না যদি উঠ দিয়ে দেওয়া হয় মানে একজন মানুষ হত্যা করলে যেই পরিমাণ ও কি দিতে হয় দিয়ে দিতে হয় এর অর্ধেক দিতে হবে চুরি প্রমাণিত হওয়ার পর চুরির জন্য কিছু শর্ত আছে যে চুরি সে করেছে সংরক্ষিত মাল চুরি করেছে এই পরিমাণ কমপক্ষে দশ দীড় এর সম পরিমাণ মাল চুরি করেছে আর চুরি করেছে সে একেবারে মাখমাছা বা প্রচণ্ড না খেয়ে মারা যাচ্ছে এমন বাধ্যবাধকতা না এই চুরি সাব্যস্ত হওয়ার জন্য কিছু কি আছে শর্ত আছে এই শর্ত এইগুলো যদি চুরি চুরি হওয়ার জন্য যে শর্ত এই শর্তগুলি পাওয়া যাওয়ার পরে যদি কেউ চোর সাব্যস্ত হয় তার ক্ষেত্রে আর কোনো কী নেই কেউ এই বিধানের মধ্যে পরিবর্তন করা কি রাখে না অবকাশ প্রথম হোক আর দ্বিতীয় হোক আর পঞ্চম এখানে বিধান কাঠটা বাস্তবায়িত হবে শক্তি থাকলে আল্লাহ বিধানই বাস্তবায়িত হবে শক্তি না থাকলে তো সেটা তো সে কোনো কিছুর ক্ষেত্রে যদি কারো শক্তি না থাকে সেটার ক্ষেত্রে সে কি যে আর যেই বিষয়ে শক্তি নাই সেই বিষয়ের ব্যাপারে তো সে জিজ্ঞাসিত হবে না না যুদ্ধ চলাকালীন সময়ে সেখানে তো আসলে শক্তি নিজেদের সুনিয়ন্ত্রিত না বাস্তবে যদি এই তো দুর্ভিক্ষকালীন সময় বা সত্যি যদি সুসংগঠিত না থাকে যখন শত্রুর সাথে যুদ্ধ চলতেছে এখন যদি হদ কায়ম করা হয় সাহবা এক আমল থেকে এটা প্রমাণিত তখন সে গিয়ে কার সাথে মিলিত হবে শত্রুর সাথে মিলিত হবে সেটা আসলে হেকমতের জন্য না শরীয়তের বিধানটা কি এইভাবেই এই যে শরীয়ত আমরা পেয়েছি কার থেকে শরীয়তের দলিল সাহাবাইকার আমল এটা আমাদের কি শরীয় আমাদের জন্য শরীয়তের দলিল আর রাসু সাল্লা ইসলাম এবং পুরাণে কারিমি আল্লাহ রব্বুল আলমিন এই দলিলটা এই দলিল এটাকে দলিল হিসেবে আমাদের জন্য কি করেছেন দিয়েছেন আমিনু কামা আমি কারামের মতো তোমাদের ইমান হওয়া চাই ইমানের ক্ষেত্রে তারা আদর্শ আমলের ক্ষেত্রেও তারা আদর্শ এই জন্য সাহাবাই কেরামের আদর্শ পাওয়া গেলে জামায়াতের সাহাবাই কারাম থেকে কোনো আমল পাওয়া গেলে এটাও কিসের বিধান শরীয়তের বিধান আল্লাহ তালা শরীয়তকে এইভাবেই মুকম্মাল পরিপূর্ণ করেছে রাসু সাল্লাহিসাম মৌলিক বিষয়গুলো দিয়ে গিয়েছেন সাহাবাই কালাম এর বিস্তৃত বিষয়গুলো কি কি করেছেন নিজেদের আমলের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন অনেক খুঁটিনাটি বিষয় যা রাসুদ সাল্লাহামের জীবনের মধ্যে পাওয়া যায় না কোথায় পাওয়া যায় সাহাবাই কালামের জামাতের মধ্যে পাওয়া যায় এর উৎস কি এর উৎস শরিয়ত মানে কোরআন এর উৎসও কি কোরআন আল্লাহ রব আলমিনের বাণী এখানে আল্লাহ রব্বল আলমীর নিজের বিধান ব্যক্ত করেছেন এখন এই বিধানের বিস্তৃত রূপ হল রাসুল সালামের জীবন করেছেন জীবনে এটাকেই কি করেছেন বাস্তবায়িত করেছেন আর রাসুল সাল আলিহালামের এই জীবনের বিস্তৃত রূপ কারা ছিলেন এই গাছের অনেকগুলো শাখা এই শাখাগুলো থেকে কি বের হচ্ছে ঘোষণা দিয়ে গিয়েছেন যারা ইসলাম গ্রহণ করেছে পরবর্তী যুগে যারা ইসলাম ইমান গ্রহণ করেছে এবং তাদের অনুসরণ যারা করেছে মধ্যে মধ্যে আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট অনুসারীদের মধ্যে পরবর্তী সাহাবাহিক আলহিমা আছে আবার কারা আছে কেয়ামত পর্যন্ত যারা তাঁতের পথের অনুসরণ করবে তারাও বিদ্যমান আছে রাসুস হাদিসে বলে গিয়েছেন করলুন এই চতুর্থ যুগের ব্যাপারে তৃতীয়বারের ব্যাপারে রাভি মানে হাদিস যিনি বর্ণনা করেছেন তিনার কি হয়েছে সংশয় হয়েছে যে তৃতীয়বার বলেছেন কি বলেন না যে শ্রেষ্ঠ যুগ রাশিমের যুগ এরপরে সাহবা ইকরমের যুগ তারপরে তাবেইনের যুগে তবে তাবে ব্যাপারে হাদিসে যে সুমাল্লা দিনে আলু নাম আছে না নেই এটার ব্যাপারে রামির কী আছে সন্দেহ তো সাহাবাই করাম নিদানুল্লাহ আলিম আজবাহিনের যুগের ব্যাপারে তো কি নেই সন্দেহ নেই তো তাদের যুগে যেটা শরীয়তের আমল হিসাবে প্রতিষ্ঠিত ছিল সেটা কি শরীয়ত আর আল্লা রবুল আলমিনের জন্য পর্যন্ত কি কি অবস্থার জানা ছিল না জানা ছিল না সেই সব কিছু আল্লাহ জানা অবস্থায় আল্লাহ রব আলমিন ঘোষণা করেছেন আজ তোমাদের দিনকে আমি কি করে কি করলাম পরিপূর্ণ করলাম তা আল্লা রব্বুল যদি জানতেন যে পৃথিবীর এমন কিছু পরিবর্তন আসবে এমন কিছু প্রেক্ষাপটের উদ্ভব হবে যে যেই সময় এই বিধানগুলি কী হবে না প্রযোজ্য হবে না তাহলে আল্লাহ তাহলে বলতেন যে পরিপূর্ণ করে দিলাম এখন যদি কেউ বলে যে অবস্থার প্রেক্ষাপটের কারণে সময়ের পরিবর্তনের কারণে যুগের এই পরিবর্তনের কারণে আল্লাহর বিধানে কি করতে হবে পরিবর্তন আনতে হবে তাহলে সে যেন আল্লাহ রব্বুল আলমিনের এই পরিপূর্ণ করার ঘোষণাকে চ্যালেঞ্জ করতেছে যে না পরিপূর্ণ ঘোষণা পরিপূর্ণতার ঘোষণা দেওয়া এটা কি হয়নি যথার্থ হয়নি এই যে পরিবর্তনটা আমাদের করতে হচ্ছে নওয়াজ আল্লাহ রবুল্লা আলহামিনের জানা ছিল না এই শিল্প বিপ্লব হবে এই বৈজ্ঞানিক আবিষ্কার হবে না জানা ছিল না এটা কোনো বান্দরের বাচ্চা নিজের বুদ্ধিতে এগুলি এগুলো আবিষ্কার করেছে না আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া বুদ্ধি দিয়ে এগুলি আবিষ্কৃত হয়েছে ও আল্লা আদমাল আসমা কুল্লাহা আল্লা রবুল আলমিন আদম আলাইসলামকে শিখিয়েছিলেন যার ফলে আদম সন্তানরা এটা আবিষ্কার করতে তিনি না জানলে এরা পেতো কোথায় এদের পাওয়ার ব্যবস্থা ছিল না তাদের জিনের মধ্যে আল্লাহ রব্বুল এটা কি করেছেন অন্তর্ভুক্ত করে দিয়েছেন এখন সময়ের সময় এগুলো কি পাচ্ছে প্রকাশ এক এক সময় নতুন কিছু না কোরআন যখন অবতীর্ণ হচ্ছিল সেই সময় বাহন হিসাবে কি ছিল ঘোড়া, গাধা খচ্চর এই উল্লেখ করে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন ও এক লোক এই যে বাহন হিসাবে আরো কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না এই জন্য মুফতি শফি রহমুল্লা আরিফুল কোরআনের মধ্যে তিনি লিখেছেন যে রেলগাড়ির কথা তার সময় পর্যন্ত রেলগাড়ি আবিষ্কৃত হয়েছিল যে কোরআনে কারি মেয়াজ কারণ এই ঘোড়া গাঁদা খাচ্চর এগুলো উল্লেখ করার পরে আল্লাহ বলেছেন আরও কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না সেই সময় যদি ইউরোপ্লেনের কথা উরোপ্লেন তো হয়েছে দুইশো বছরও ওরোপ্লেনের আবিষ্কার মনে সেই সময় এক কথা বললে কি বুঝত তাদেরকে শুধু একটা কিছুর মধ্যে না এক তাদের মানে বোধগম্য নয় এমন একটা বিষয়ের পিছনে তাদেরকে ফেলা হতো তাই না তো এই তো কোরআন শরীফ এই জন্য এই ধরনের জটিল বিষয়ের পিছনে লোকদেরকে ফেলেনি বলে দিয়েছেন আল্লা কাব্য আলমিন যে কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না রকায় আবিষ্কৃ আবিষ্কৃত হয়েছে উল্লেখ করে নেই এটা নতুন করে তারা কোনো কিছু করেছে কার ব্রেন দিয়েই করেছে আল্লাহ তালার দেওয়া ব্রেন দিয়ে নেই এটা আসলে মানুষ নিজের সীমা ছেড়ে দিয়ে সীমা লঙ্ঘন এটা আবার মানুষের একটা স্বভাব নিজেকে সে নিজে কি করতে পারে না মানে পরিমাপ করতে পারে না এটা আমার মানুষের একটা মিনাল তাদের মিনা জ্ঞানের তাদের পরিধি এই মানুষের বেশি পরিমাণের নেই এমন সংকীর্ণতা সম্পন্ন সর্বসর্ব। এটা তাদের ভ্রান্তি আসলে তাদেরকে এমন নিরঙ্কুশ ক্ষমতাও দেওয়া হয় না এই নিরঙ্কুশ জ্ঞানও দেওয়া হয় না শরীয়তের প্রতিটা বিধানের ফোকায়াম পরিষ্কার উল্লেখ করেছেন শরীয়তের প্রতিটা বিধানের কি আছে যৌক্তিকতা আছে যদিও আমরা বিধানগুলো না বুঝি এর যুক্তি যুক্তিটা আমাদের সামনে প্রকাশিত না হয় এই জন্য একজন বান্ধার জন্য এটাই হলো তার জন্য নিরাপদ পথ যে সে আল্লাহ রব্বুল আলমিন যা বলেছেন সেটাকে একে সর্বান্তকরণে মেনে নিব মেনে নিবে এবং সেই জন্য আমলে সে কী করবে ঝাপিয়ে পড়বে আর আল্লা রব্বুল আলমিন আমল করার দ্বারা রহস্য এবং তার হেকমত কী করে দেন উন্মোচিত করে দেন মান আমিলা বিমা আলিমা মেহনত ছাড়া দিয়ে দেন কষ্ট ছাড়া কি করেন দিয়ে দেন এটাই স্বাভাবিক আপনি পথের যেই পরিমাণ সামনে অগ্রসর হবেন এর পরবর্তী পথ আপনার জন্য কি হয়ে যাবে রাহ রাহ বাতলাতি পথ কি দেখায় পথ দেখায়। আপনি সামনে অগ্রসর হলে দেখবেন যে সামনে আরও পথ বিস্তৃত আছে এটার উদাহরণ অনেকবারই সামনে এসেছে যে যখন নাকি সড়কের দুই পাশে কি থাকে গাছের শাড়ি থাকে আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন দীর্ঘ অনেক দূরে দিয়ে মনে হবে যে গাছের গাছের শাড়ির সামনে কি হয়ে আছে মিলে আসে রাস্তা কি নেই ফাঁকা নেই ছিদ্র নেই এমন মনে হবে না কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে এমন মনে হবে যে সামনে গিয়ে রাস্তা মিলে গিয়েছে আসলে আমাদেরও তো বুদ্ধি এটাই আমরাও এটাই জানি যে আসলে সামনে কি হয় এটা দৃষ্টির বিভ্রমত আমার দৃষ্টি সেই পর্যন্ত ওইভাবে পসতেছে না কারণে আমি সেখানে মিলিত দেখতেছি সেখানে যখন আমি যাবো দেখবো যে সেখানেও রাস্তা কয় ফিট চৌড়া চব্বিশ ফিট চৌড়া তিরিশ ফিট চৌড়া সেখানেও ফাঁকা আছে এতটুকু এটা আমাদের আমাদের স্বাভাবিক বুদ্ধি তো এটাই বলে এমনকি আমি গাড়ি নিয়ে এখানে থমকে থাকি যে সামনে যেহেতু রাস্তা কি দেখা যাচ্ছে না মানে ফাঁকা দেখা যাচ্ছে না বসে থাকি গাড়ি স্পিডে চালিয়ে যেতে থাকি ওখানে গিয়ে দেখি যেমন আল্লাহর ব্যাপার এমনই যখন আপনি স্পিডে চালিয়ে যাবেন সেখানেও গিয়ে দেখবেন যে কিনা রাস্তা বন্ধ না কিন্তু সেখানে না যাওয়ার পর্যন্ত এখানে থেকে আপনার কি মনে হবে বন্ধ মনে হবে এই কোরআনে কারি আমি আল্লাহ রব আলমিন দেন কি সুন্দর বলেছেন যে যারা নাকি যুদ্ধ থেকে পিছনে কি করে বসে থাকে এদের অবস্থাটা কি হয় যে তারা পিছনে বসে থাকার কারণে অতবা আল্লাহ আলাহ কুলুবিহীন ফাহম লাফুম তাদের দিলের মধ্যে আল্লাহ রব আলিন সিল মেরে দেন তারা আর এই যুদ্ধে যাওয়ার সেখানে জীবন দেওয়ার সেখানে যানমাল ব্যয় করার হেকমত রহস্য উপকারিতা আর বুঝে না এটা কিসের কারণে হয় পিছনে বসে থাকার কারণে আর যে সামনে অগ্রসর হয় সে কিন্তু বাস্তবে আর তার পিছনে হয় না নগদ উদাহরণ দিয়ে দেখেন আফগানওয়ালারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে যদিও পরে তাদের মধ্যে নিজেদের মধ্যে বিভিন্ন গ্রুপের দ্বন্দ্ব হয়েছে আমেরিকার বিরুদ্ধে যখন আবার যুদ্ধের প্রয়োজন পড়েছে তাদেরই একটা শ্রেণী তাদের মোকাবিলায় আবার কি হয়েছে দাঁড়িয়েছে কারণ এখানের পথ তারা এতটুকু অগ্রসর হওয়ার কারণে পৃথিবীর অন্য বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মধ্যে কাফের মুশাকরা তাদের সভ্যতা সংস্কৃতি এগুলি নিয়ে আগ্রাসন চালিয়েছে কিন্তু আগ্রাসনের বিরুদ্ধে অন্যান্য দেশের মুসলিমরা কিন্তু ওইভাবে প্রতিরোধী মনোভাব নিয়ে জাগ্রত হয়নি দাঁড়ায়নি কিন্তু রাশিয়া যখন আফগানিস্তানের মধ্যে আক্রমণ করেছে সেটাকে গ্রাস করতে চেয়েছে তারা কি করছে নিজেদের দিন ইমান রক্ষার জন্য স্বাভাবিকভাবে সবাই দাঁড়িয়ে গেছে তো দাঁড়ানোর ফলে তাদের মধ্যে মুখলে শ্লুক ছিল না তারা তো অগ্রসর হয়েছে এই জন্য আমেরিকা যখন তাদের মোকাবেলায় এসেছে তাদের পথ তাদের সামনে যারা মুখলেস ছিল তাদের সামনে পথ তো কী ছিল পরিষ্কার ছিল এজন্য সেখানেও তারা ভরকে যায় নাই সারা পৃথিবীর অনেকেই কিন্তু ভরকে গেল। যাদের জাহাজটা আসলে সঠিক ছিল না তারা ভরকে যাওয়া স্বাভাবিক কিন্তু যারা সঠিক পথে অগ্রসর হয়েছে আমেরিকা আসার পরও এখানে আমেরিকা আসলো না রাশিয়া আসলো এটা তাদের কোনো ম্যাটার নেই বিষয়ই হয় না তারা তাদের মোকাবেলায় অটল রয়েছে তাদের পথ উন্মুক্ত উন্মুক্ত ছিল মোল্লাম রহিম উল্লাহ কী বলেছে এখনো দেখেন তা মোল্লাম রহিম উল্লার অনুসারীরা তাদের বক্তব্য কী তাদের কথা কী এই যে গত পরশু কী বলেছেন ব্রাদার আমেরিকাকে যে তোমরা যদি আমাদের সাথে সঙ্গ না দাও তাহলে কি হবে আবার যুদ্ধ হবে পাকিস্তানের ইমরান খান পর্যন্ত সে বলেছে সে কি বলেছে যে যদি তাদেরকে স্বীকৃতি না দেওয়া হয় সে বলেছে তার বাসায় তাহলে আবার পূর্বের অবস্থায় আফগানিস্তান ফিরে যাবে পুরা পৃথিবীর জন্য এটা কল্যাণকর হবে না আসলে আল্লাহর প্রতি যখন ভরসা থাকে কেহ যখন মুসলিম যখন নিজের পথে দৃঢ় থাকে সারা পৃথিবী কি করতে পারে না কিছু করতে পারে না টলাইতে পারে না তাকে আমেরিকা তো কম চেষ্টা করে নাই নিজের সম্মান নিয়ে যাওয়ার জন্য আফগানিস্তানে আরও প্রভাব রেখে যাওয়ার জন্য আরও শর্ত সারায় আরোপ করে যাওয়ার জন্য আমরা যতটুকু জেনেছি যে কাতারে শেষ পর্যন্ত যখন চুক্তি হতে যাচ্ছিলো তখন তারা এই বিষয়ের উপর দৃঢ় ছিল যে ইমারাতে সারে আইয়া মেনে নিয়ে আমেরিকা কী করবে তালিবানদের সাথে চুক্তি করবে চুক্তি করবে এটা ছিল তাদের দৃঢ় অবস্থান যে সরি বিধিবিধানের ক্ষেত্রে কোনো আপোষ তারা কি করবে না আমেরিকা কি করতে কী করতেছিল এই বিষয়টা মেনে নিতে তারা খুব দ্বিধাদ্বন্দ্বে জড়িত ছিল আগ করতেছিল তখন মোল্লা ব্রাদার বলেছেন যে আমি এই যে কলম ধরেছি এই মুহূর্তের ভিতর যদি তোমরা এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হও তাহলে আমি কলম হাত থেকে রাখবো আগামী বিশ বছর পর আবার তোমাদের সাথে টেবিলে বলব একবার দুই হাজার একের পর এখানে বসা হয়েছে আমি এখন কলম রাখবো যদি তোমরা এই চুক্তিতে কি সন্তুষ্ট না হও তাহলে আগামী বিশ বছর পর আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে শুধু তার এই কথাই প্রভাবিত হয়ে যেভাবে তারা ইমারতে সরিয়া চেয়েছে এই ব্যাপারে তারা মাথা নত করেই তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে কারণ তারা জানে যে আগামী বিশ বছর পর্যন্ত আবার লড়ার সক্ষমতা তাদের নাই কিভাবে তারা তাদেরকে ধমকি দেন আমরা তো দেখি আমাদের দৃষ্টিতে তারা আসলে পথে যখন নেমেছেন আল্লাহ তালা তাদের জন্য কি করেছেন রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন আমরা পিছনে থাকার কারণে আমাদের সামনে রাস্তা কি নয় উন্মুক্ত নয় আমরা হেকমতলাশ করি সারা পৃথিবী তো দেখেন আশ্চর্যজনকভাবে এবং যারা না যারা মুফলেশ ছিলেন অনেক আল্লাহ আল্লাহ মুফলেশ ছিলেন যারা আমেরিকার মতো পরাশক্তির মোকাবেলায় তালেবানদের অবস্থানটাকে সমর্থন করে না হ্যাঁ তারা মাজলুম তারা শরীয়তে চায় এই বিষয়গুলোকে সবাই কি করেছে মেনেছে কিন্তু আমেরিকার মোকাবেলায় নেমে পড়া তাদের শর্ত সারায়গুলি না মেনে যুদ্ধে জড়াইয়া যাওয়া এটাকে অনেকেই কি করে না সমর্থন করে না এটাকে তাদের হটকারিতা বা বিভিন্ন কিছু বলে উল্লেখ করেছে ভালো ভালো আলেমরা ভালো ভালো স্কলার বুঝর্গ ব্যক্তিরা প্রজন্ম কারণ যে যেই পথে নাই সেই পথ সে দেখেন। নাম বললে তো অনেক বড়োদের নাম নিয়ে নিতে হয় কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন তারা তাদের পথে কারণ তারা নিজে পথে হাঁটতেছে সে পথ কি করতেছে দেখতেছে আপনার পিছনে থেকে শাইখুল ইসলাম যে ঘরে বসা সে আপনি পথে আছেন আপনার পথ শাইখুল ইসলাম পিছনে বসে থেকে বলে দিবে না আপনি যা দেখতেছেন সেই হিসাবে পদক্ষেপ গ্রহণ করবেন তিনি আপন জায়গায় শাইখুল ইসলাম কিন্তু আপনি বাস্তবতা মাঠে থেকে বিষয়টা প্রত্যক্ষ করতেছেন তখন সিদ্ধান্ত কার্ডটা বেশি সঠিক হবে তিনি শুধু শরীয়তের দলিল জানেন কিন্তু বাস্তবতার জ্ঞান আর যে মাঠে রয়েছে বাস্তবতার জ্ঞান তার আছে এখন যদি তার সাথে যে সমস্ত অলামায়াম আছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন কারটা সঠিক হবে আফগানিস্তানের এই মুজাহিদিনরা তাদের দেশের অলামায়াম যারা আছিলেন। তাদের নির্দেশ অনুযায়ী তারা কি করেছে। নিজেরা পরিচালিত হয়েছেন পনেরো শত আলেম আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে তাদেরকে কী দিয়েছে ভতোয়া শেষ দিন পর্যন্ত তারা এই কথাই বলেছে যে আমরা এই জন্য তো আফগানের আওয়াম জনগণ সাধারণ ব্যক্তিবর্গ পর্যন্ত তাদেরকে সাহায্য সহযোগিতা করা খাবার দাবার দেওয়া আশ্রয় দেওয়া এই বিষয়গুলোর ব্যাপারে তাদের পক্ষে ছিল এমন একটা যুদ্ধে জয়ী হওয়া এটা কি চারটি খানি কথা সাধারণ জনগণ কি আল্লাহ রব আলী তাদের পক্ষ করে দিয়েছিলেন আর রাসুসাল্লা সালামকে আল্লাপাক বলেছেন আল্লাহ আপনাকে নিজের সাহায্য দিয়ে সহায়তা করেছেন এবং মোমেনদেরকে দিয়ে সহায়তা করেছেন এখন আপনি কি বলেন যে তাদের এই জয়টা সাধারণ জনগণের সমর্থন ছিল না আল্লাহ তালা দুনিয়ার মধ্যে ফলগুলো বাস্তবায়ন করেন দুনিয়ার আসবাবগুলোকে কি করে প্রতিষ্ঠিত করে স্বাভাবিক গেরিলা যুদ্ধের জন্য অপরিহার্য হল জনগণের সমর্থন এই জনসমর্থনটা এটা কোন। আল্লাহ রব্বুল আলমিনের তাব্কুলের পরিপন্থী না এটা আল্লাহ রব্বুল আলমিনের বিধানের আইনে একমত এটা আল্লাহ রব্বুল আলমিন এভাবেই চান যে কাজটা সংগঠিত হোক তারাই আসবাবগুলো উপকরণগুলো গ্রহণ করে এই ফলে উপনীত হোক আল্লাহ ইচ্ছা করলে সরাসরি ফেরেস্তা দিয়ে বিজয় দিয়ে দিতে পারতেন না যুদ্ধে কাফেরদেরকে ফেরস্তা দিয়ে হত্যা করে দিতে পারতেন না সরাসরি সেইভাবে করেন না আল্লাহ আলম রাস্লা আলামের হাতে আল্লাহ রবুল আলমিন মৌজা প্রকাশ করেছেন কিন্তু দেখেন সামান্য পানি রসদাম সংগ্রহ করে সেখানে বরকতের দোয়া করেছেন সেখানে হাত রেখেছেন তখনই হাতের আঙুল দিয়ে কিসের মত ফোয়ার মতো পানি বের হতে রয়েছে অল্প স্বল্প কিছু খাবার দাবার আছে সেইগুলো রসদাম সংগ্রহ করেছেন তারপরে সেখানে বরকতের দোয়া করে দিয়েছেন সবার জন্য খাবার যথেষ্ট হয়েছে না শূন্য থেকে আবুদ আল্লাহার বাড়িতে রাসুদ সাল্লাহ ইসলাম চৌদ্দোশো সাহাবাহিক রাম নিয়ে মেহমান হয়েছে একটা বকরি আর এক পরিমাণ আর সাড়ে তিন কেজি পরিমাণ আটা মেহমান কতজন নিয়ে গেছেন অথচ পাঠিয়ে রাসুল সাল্লাহমের কাছে আনাস পাঠানো হয়েছিল কি বলার জন্য কানে কানে রসুলকে বলার জন্য যে আপনি এবং আপনার সাথে কিছু লোকদেরকে কি করেন নিয়ে আসেন রাসুল সাল্লা পুরা কাফেলার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে আবুতাল্লাহার বাড়িতে তোমরা কি মেহমান আবু তাল্লা যখন রাসুলসাম এই বাহিনী নিয়ে তার বাড়িতে উপস্থিত তখন আবু তাল্লাহার স্ত্রী আবুতাল্লাহকে বলতেছে তুমি রাসুল সাল্লামকে কি বলেছ কি সংবাদ দিয়েছ আমি তো সংবাদ ঠিকই দিয়েছি আমাদের ঘরে কি পরিমাণ খাবার আছে সেই পরিমাণ জানিয়েছি তো তখন তারই স্ত্রী কি বলেছি যদি তুমি জানিয়ে থাকো আর রসলস্বামী বাহিনী নিয়ে এসে থাকেন তাহলে আমাদের আর এখানে কোনো চিন্তা নেই রসগোলস্বামী সে কি বললেন যে তোমরা খাবারের উপর কি দিয়ে দাও ঢাকনা দিয়ে দাও আর এই আটার খামিরার উপরও কি করো এটাও ঢেকে নাও সেখান থেকে রসোলসালাম বরকতের দোয়া করে দিলেন আর বলছে এখান থেকে আটা রুটি খামিরার থেকে খামিরা নিয়ে তোমরা রুটি বানাতে থাক আর গুস্ত সেখান থেকে বিতরণ করতে থাক চোদ্দশো সাহাবেকরামের খাবার হয়েছে একটা কিছু একটা ছিল আল্লাহরি একেবারে শূন্য থেকে দিতে পারতেন না শূন্য থেকে দেন যতটুকু ও তোমার নিজের করার সাধ্যে আছে নিজের সাধ্যের টুকু খরচ করো বাকিটুকু কে দেখবেন আল্লাহ তালা দেখবেন আমাদেরও আসলে এই ক্ষেত্রে এই দেশে হোক আর সারা পৃথিবীতে হোক আমাদের আল্লাহ রব্লা আলমিন কাফেরদের মোকাবেলার জন্য যেই পদ্ধতি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন আমরা সেই পদ্ধতি গ্রহণ করব। কারণ সেই পদ্ধতির পিছনে আমার সাধ্য কি পরিমাণ আছে এতটুকু আমি খরচ করে দিব বাকিটুকু কে করবেন আল্লাহ একজন বান্দা হিসাবে আমার কর্তব্য হলো এটি তখন যতটুকু আমার সাধ্যে নাই সে ততটুকু পূরণ করবেন কে আল্লাহ রবীন্দিন তার কুদ্রত দিয়ে আম্বি আলিমুসাল্লা ঘটনাগুলো দিয়ে আমাদেরকে এই শিক্ষাটাই আল্লাহ রবীন্দ্রী দিয়েছে যে বাকিটুকু তোমার দেখার বিষয় আমি যেভাবে বলেছি সেইভাবে করো বাকিটুকু যেখানে যেখান থেকে তুমি দেখবে যে রাস্তা সামনে দিয়ে বন্ধ সেখানের ব্যবস্থা কে করবো আল্লাহ রবীন্দ্রম করেননি ওকা জাহালিকা নজিল মকসিনিল এইভাবে আমি সৎকর্মশীলদেরকে কী করবো প্রতিদান দেব এই জন্য দেখেন তারা আলহামদুলিল্লাহ যেহেতু তারা মাঠে ছিলেন এই জন্য তাদের সামনে পথ কী হয়েছে উন্মুক্ত হয়েছে আল্লাহ ইবনুল কাইম রহিম আল্লাহরা বলেছেন যে সঠিক সিদ্ধান্তের জন্য অপরিহার্য হলো বাস্তবতা বুঝা শরীয়তের দলিল জানা কেউ শরীয়তের দলিল জানে কিন্তু বাস্তবতা বুঝে না এটা আমাদের ফেঁকার কিতাবের মধ্যে উসুলে ফেঁকার কিতাবের মধ্যে এটা পরিষ্কার আছে মাল্লাম জাহিল যে জামানার লুকদের বাস্তব অবস্থা না বুঝে সে এবং মূর্খ ব্যক্তি সমান সে যত বড় সাইফুল ইসলাম হোক যত বড় আল্লামা হোক সে যত বড় বিজ্ঞ ব্যক্তি হোক মাঠে নেই সে মাঠ সম্পর্কে সিদ্ধান্ত দিতে পারবে না আলহামদুলিল্লাহ তারা সেই আল্লা রবুল্লা আলমিনের দেওয়া নির্দেশের উপর নিবেদিত হওয়ার কারণে সেই পথে থাকার কারণে পথ তাদের সামনে কী হয়ে পড়েছে উন্মুক্ত হয়ে পড়েছি তাদের ওলামা একরাম ফতোয়া দিয়েছেন যারা তাদের সাথে মাঠে আছেন। এই জন্য শেষ পর্যন্ত তারা এটাই বলেছে যে আমাদের ওলামা একরামের ফতো হলো যে আমেরিকার বিরুদ্ধে জেহাদ ফরজে আইন এই জন্য পুরো আফগানিস্তানের সাধারণ জনগণ পর্যন্ত এই ফটোয়ার উপর আমল করেছে ওলামা একরাম পক্ষে থাকলে গেরিলা যুদ্ধের জন্য কি যে নিয়ামত এটা বাহ্যিক আসবাব হিসাবে যে কত গুরুত্বপূর্ণ আসবাব যে এই বিষয়টা আমাদের বুঝে আসে তাদেরই অবস্থান এইজন্য জন্য হাজারো কিছু হওয়ার পরও তাদেরকে কিন্তু কি করতে পারে না চলাইতে পারে না এখনো তারা সুদৃঢ় কারণ আলামাইকার যে আমেরিকা আগ্রাসী শক্তি এর মোকাবেলা করা কি ফরজ সুতরাং যারা এই জেহাদের মধ্যে অংশগ্রহণ করে আছে তারা কি করতেছে ফরজ বিধান আদায় করতেছে আল্লাহর দেয়া ফরজ বিধান আদায় করতেছি। এই ফরজ আদায় রত অবস্থায় আমার মৃত্যু হয়ে গেলে আমি কি ব্যর্থ আর পঞ্চাশ বছর আমাদের এই ফরজ আদায়ের পিছনে থাকতে হবে আমি কি ব্যর্থ একজনের নামাজ সে লম্বা কেরাত দিয়ে সারা রাত দাঁড়িয়ে পড়তেছে কষ্ট হচ্ছে পা ফুলে যাচ্ছে এটা তার ব্যর্থতা কষ্ট এর বড় ইবাদতের মধ্যে লিখতো আমরা এই আমাদের ভরকে যাওয়ার পিছপা হওয়ার তো কোনো কারণ নেই এই জন্য আমেরিকা দেখেছে যে তাদের ধৈর্যের সামনে এমনি আমেরিকার সবস্ত্র শেষ হয়ে পড়েছে তার অর্থ উন্নতি হয়ে পড়েছে আমেরিকা রাষ্ট্রটা নষ্ট হয়ে গিয়েছে সে দেখছে যে এই ধৈর্যে আর আমরা কী করতে পারতেছি আসলে আল্লাহর উপর নির্ভরশীল ব্যক্তি আর তার আসবাবের উপর নির্ভরশীল ব্যক্তি আমরা ওই যে ভাই বলেছিলেন যে আমাদের আসবাব শত্রুর রাসবাবের চেয়ে কম শত্রুর রাসবাব আমাদের আসবাবের চেয়ে বেশি এই জন্য আমরা তাদের মোকাবেলার জন্য যথাযথ আসবাব আমাদের গ্রহণ করতে হবে কিন্তু আমি এই আসবাবের উপর নির্ভর করে আমার পদক্ষেপ নিব না আল্লাহর হুকুমের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব না যে আল্লাহর হুকুম পালন করবো কী করবো না আমি আল্লাহর হুকুম পালন করব আমার যে পরিমাণ আসবাব আছে এই পরিমাণ আসবাব নিয়ে আমি নেমে যাব। তো বাকি আমার যতটুকু নেই শত্রু সমান তো আমার নেই বাকিটা পূরণ করবেন কে কারণ আল্লাহ রব্দুল আলমিনের শক্তি তো তাদের শক্তির চেয়ে বেশি আমি শত্রুকে দুর্বল মনে করব না আমার আসবাব তার আসবাবের চেয়ে বেশি এটাও নয় কিন্তু এই কারণে আমি পথ থেকে সরে যাবো আমি রাস্তা ছেড়ে দিবো এটাই আসলে একটা মোমেনের বাস্তব ইমান এবং বাস্তবতাকে মেনে নিয়ে সঠিক অবস্থান যে আমি পথ ছাড়বো না আমার আসবাবের কিসের কারণে কমতির কারণ কারণ আমার আসবাবের এটা দিয়ে আমি যথেষ্ট এটাকে না ভাবলেও আল্লাহর শক্তি তো আসে হ্যাঁ আমি আসবাবের উপর কি হয়ে আমার আসবাব কম এটার উপর আমি হটকারি হয়ে শত্রুর আসবাব যেখানে বেশি আসবাবকে আমি গুরুত্ব দেব না কারণ আল্লাহর নির্দেশের ক্ষেত্রে কি যে আমার যতটুকু আছে তারপরে আল্লাপ কি বলেছেন আল্লাহর পথে তোমরা যা ব্যয় করবে আল্লাহ এর বিনিময় তোমাদের কি কি করবে দান করবে তুমি দেখতেছো তোমার খরচ হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে এই খরচটা পূরণ করে দেওয়ার ব্যবস্থা কার কাকার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে যা খরচ করবে তার বিনিময় কে দিবেন আল্লাহ দিবেন তার আল্লাহর খাজানার দিকে খেয়াল করে কেউ যদি খরচ করে তাহলে তার খরচের অভাব আছে আমার স্বাদ্যেরটুকু খরচ করলেই তো আমার হয় শুধু কোরআনের সরাসরি নির্দেশ কিন্তু এই বিষয়গুলি আমরা তালাশ করি আমাদের কল্পিত হেকমত আর কৌশল তো শরীয়তের বিধানগুলো আসলে আলোচনা যেটা থেকে শুরু করলাম হেকমতের উপর কিনা নির্ভর না কিসের উপর ফোকাহ কেরকম বলেছেন যে শরীয়তের বিধানগুলো কৃষির উপর নির্ভরশীল ইল্লতের উপর এর উদাহরণ কিছুটা দিয়েছেন দেখেন যে সফরের মধ্যে কেউ কি করে সফরের মধ্যে শরীয়তের বিধান হল কি করবে নামাজে কচর করে স্বাভাবিক হেকমত হলো এখানে যে সফরের মধ্যে কচরের হুকুম দেওয়া হয়েছে লোকদের কষ্ট লাগ্য করার জন্য আরামের জন্য বাড়িতে থাকা অবস্থায় যে স্থিতিতে থাকে যে একটা সুবিধার মধ্যে থাকে সফরে স্থিতি এবং সুবিধা থাকে না সাধারণ এই এইজন্য সফরের মধ্যে নামাজের কিসের বিধান আছে কচরের এখন এক ব্যক্তি বাড়িতে থাকা অবস্থায় খুব সস মানে ব্যস্ত থাকে সে লোকজনের সাথে সাক্ষাৎ নিজের বিভিন্ন দায়িত্ব আদায় তো সফরে গেলে তার এই ব্যস্ততাগুলো নেই তারপরে এই দায়িত্বর ঝামেলা তার নেই সে বরং আরও সময় পায় নির মানে একে অবসর বিশাল একটা কি পায় সমাজ খুব মনোযোগের সাথে কি করতে পারে নামাজ আদি করতে পারে স্বস্তির সাথে তাহলে কি বলবেন যে এই ব্যক্তি বাড়িতে থাকা অবস্থায় কসর করবে আর সফর অবস্থায় কি করবে পরিপূর্ণ নামাজ করবে কেন এখন দেখেন এই মানুষের স্বস্তি এবং ব্যস্ততা কষ্ট এবং আরাম এই বিষয়টাই একটা আপেক্ষিক বিষয় একজনের জন্য কষ্ট আরেকজনের জন্য কি একই বিষয়ে আরাম এখন এর উপর যদি শরীয়তের বিধান দেওয়া হয় তাহলে বিষয়টা গুছানো যাবে না এই জন্য শরীয়তের বিধানগুলো শরীয়তের বিধানের ইলকগুলো এমন যেটা সবার জন্য কি সুনির্দিষ্ট বোঝাটা সহজ সফর এটা হলো এই আটচল্লিশ মাইল দূরে কি হওয়া নিজের এলাকা ছেড়ে আটচল্লিশ মাইল দূরে গমন করা এতটুকু দূরত্ব গমন করা এটা এখন সে যেই অবস্থায়ই কী করুক এটা একটা সুনির্দিষ্ট পরিমাপ আছে তার এখন সফর যদি বাস্তবায়িত হয় সে যেই সময়েই হোক আর যে এলাকায়ই হোক যেখানেই হোক সে এই বিধানের সুযোগ সুবিধা কী করবে সে বুক করবে এটার জড়িয়ে তার এই বিধানগুলোর ইয়ারা সুনিশ্চিত একটা বিষয়ের উপর এই আপেক্ষিক বিষয়ের উপর কি করে নাই ছেড়ে দেয় তাহলে মানুষের বিশৃঙ্খলা আরও কী হতো বাড়তে তাহলে সফরের মধ্যে যে কচর করা হয় এর ইল্লত কি এর ইলত হলো কারণ হলো সফর কারণ হলো কি সফর আর সফরে এই কারণটা এই সফরের মধ্যে কচরের এই ছাড়টা সুবিধাটা দেওয়া হয়েছে কেন তার স্বস্তির জন্য স্বস্তিটা এই হুকুমের মাধ্যমে অর্জিত হয় এই স্বস্তির জন্য কিন্তু কিনা স্বস্তিটা কিন্তু কারণ না স্বস্তিটা কিনা কারণ না যেমন নামাজের ব্যাপারে নামাজ মানুষদেরকে অশ্লীলতা আর কৃষির থেকে অন্যায় থেকে বিরতরা। এই অশ্লীলতার অন্যায় থেকে বিরত রাখা এটা নামাজের প্রভাব নামাজের হেকমত নামাজের ফল কিন্তু নামাজ বিদিবদ্ধ হওয়ার কারণ না কি নয় কোনো সমাজের মধ্যে অশ্লীলতা নেই এবং অন্যায় অপরাধ নেই এর অর্থ এটা না যে এই সমাজের মানুষ নামাজ থেকে কী নামাজের বিধান থেকে তারা অব্যাহতি পেয়ে গেল না ছাড় পেয়ে গেলো নামাজ আর তাদের লাগবে না বিষয়টা এমন নামাজ আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিয়েছেন এই জন্য করতে নামাজের ই নামাজের ই তুমি কি করো নামাজ আদায় করো ফোকের পরিবাসে এখানে নামাজের ইল যে আল্লা রব্বুল আলমীর পক্ষ থেকে কি এসেছে নির্দেশ এসেছে এই কারণে নামাজ হ্যাঁ একমত তো আরো আছে অনেক জাহার নাম থেকে বাঁচার জন্য কি লাগবে নামাজ লাগবে মা সালাকুমফি সাকার কেন জাহার নামে আসলে আলামাকু মিনাল মুসাল্লিনাকু নাইমুল মিসকিন নামাজই ছিলাম না মিসকিনদেরকে খাবার দিতাম না তো মিসকিনদেরকে খাবার না দেওয়া নামাজ আদায় না করা এর খারাপ পরিণতি কী জাহান্নাম সেই ফল রয়েছে এখানে না শুধু অন্যায় অপরাধ থেকে কি করা আর অন্যায় অপরাধ থেকে অশ্লীলতা থেকে বিরত থাকা এটা তো দুনিয়ার বিধান কিন্তু একটা মানুষের জীবন দুনিয়া পর্যন্ত শেষ আখ রাত পর্যন্ত বিস্তৃত বরং দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে প্রকৃত জীবন কি হয় শুরু হয় তো প্রকৃত জীবনের হিসাবে কি তার আমলগুলোর সম্পর্ক থাকবে না প্রকৃত জীবনের ফলাফলের সাথে তার আমলের সম্পর্ক থাকতে হবে তো না থাকতে হবে না কারণ মৃত্যুর পর জান্নাতে বা জাহান্নামে ভোগ করবে কি বাবা জাদু মা আমিল ও হা বুই রাহান্নামির জাহান্ন নামে ভোগ করবে তার আমলের ফল জান্নাতিরও জান্নাতের নিয়ামত ভোগ করবে তার আমলের ফল তিলকাল জান্নাতুল্লাতি উরিসুমু হা বিমা কুমতুম তামালুন সেই জান্নাত যা তোমরা যেই জান্নাতের মালিক তোমরা হয়েছ তোমাদের কিসের বিনিময়ে আমলের বিনিময়ে তো আবার প্রশ্ন এসে যাবে যে আমলের দ্বারা না জান্নাতে যাবে না যাবে আল্লাহর রহমতে ঠিকই আল্লাহর রহমতে জান্নাতে যাবে আল্লাহর রহমত আসবে কাদের জন্য এই কারীদের জন্য আল্লাহর রহমত এমনি কোন যুক্তি যুক্তিহীনভাবে এমনি যাকে ইচ্ছা তাকে অটকারিতার সাথে দিয়ে দিবেন বিষয়টা এমন আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কী করবেন জান্নাতের নিয়ামত দিবেন তো জাহান্নামেও জাহান নামী শাস্তি ভোগ করবে তার এই বদ কারণে এখন একজনের জীবন এই মৃত্যু পর্যন্ত শেষ না মৃত্যুর পরবর্তিত প্রলম্বিত না বরং প্রকৃত জীবনটাই সেটা এখন তার আমল যদি সেই জীবনের উপকারী না হয় এখানের সাময়িক উপকারী হলেও কি এটা যৌক্তিক সেই জীবনের জন্য যদি উপকারী হয় সাময়িক যদি কিনা হয় উপকারী না হয় তারপরে এটা কি নয় তারপরে এটাই কি। কিন্তু আমাদের ক্ষুদ্র দৃষ্টির কারণে আমরা মৃত্যুর পূর্ব অবস্থাটা পর্যন্ত পরিমাপ করতে পারি এরপরের আমরা কি করতে পারি না পরিমাপ করতে পারি না এই একজন মুসলিমের একজন উমেনের আখেরাতের প্রতি বিশ্বাসী ব্যক্তির তার সঠিক অবস্থান হলো যে আল্লাহ হুকুমের সামনে মাথা কী করে নত করে দিবি তো আমল আর হেকমতের পার্থক্যটা ইলত আর হেকমতের পার্থক্য হলো এটা যে হেকমত কাজের মাধ্যমে যে ফল প্রকাশ পায় এটাকে কি বলা হয় হেকমত আর ইল্লত হলো যে এই কাজের নির্দেশ দেওয়া হয়েছে যেই কারণে সেটা হলো কি ইল্ল নামাজের হিকমত নামাজের হিকমত কি নামাজের হিকমত এই অন্যায় অপরাধ থেকে মানুষকে সেটা দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখে আখেরাতে হাতে জাহার্নাম থেকে কি করবে বাঁচিয়ে রাখবে আর আরও আল্লাহর নৈকট্য অর্জন হবে আল্লাহর সাথে কত কথনের কিভাবে সুযোগ পাবে সেইগুলিও নামাজের হিকমত কিন্তু নামাজের ইল্লত কি আল্লাহ রব্যুল আলমীর নির্দেশ এই জন্য থানবির রহমতুল্লাহিয়ালা এক জায়গায় লিখেছেন কেউ জিজ্ঞেস করেছে যে নামাজ পড়ার দ্বারা কি হয় না যে মোল্লা যে নামাজ দ্বারা নামাজ হয় নামাজ পড়ার দ্বারা কি হয় নামাজ পড়ার দ্বারা নামাজ হয় কত সুন্দর এবং একেবারে সংক্ষিপ্ত জবাব দিয়েছে যে এটাই তো আমার সফলতার চূড়ান্ত নাম আমার কি হয়ে গেলো নামাজ হয়ে গেলো আমি মুসল্লি হিসাবে গণ্য হলাম সে ভাবছে যে নামাজের দ্বারা কি হতে হবে পেট ভরতে হবে নামাজের দ্বারা তার জুতা পরিষ্কার হতে হবে নামাজের দ্বারা তার শীত দূর হতে হবে তার গরমের মধ্যে আরাম পেতে হবে নামাজ হলো যে এটাই তার কি বড়ো সফলতা কারণ এই নামাজ কার নির্দেশ আল্লাহ সবহান তালার নির্দেশ নির্দেশ যখন পালিত হয়ে যাবে একমত স্বাভাবিকভাবে আসবে এই জন্য দুনিয়ার সুযোগ সুবিধা দুনিয়ার এই প্রেক্ষাপট বা অবস্থা বিবেচনা করে আল্লাহ তালার দেওয়া অমুক বিধানের মধ্যে কী আনা যাবে না পরিবর্তন আনা যাবে না হ্যাঁ শরীয়তে নিজেই যেই বিধানগুলোর ব্যাপারে কি দিয়ে দিয়েছে এই ছাড় দিয়ে দিয়েছে। নিজেই যেই বিধানগুলোর ব্যাপারে একটা ইলক কারণ এবং এই বিধানগুলোর উৎস উল্লেখ করে দিয়েছে সেই হিসাবে সেই বিধানগুলোর কি আসবে পরিবর্তন যেমন সুদ আল্লাহ রবুল্লা আলমিন কী করেছে হারাম করেছে এখন যে কোনো যুগে বাকি সুদ হারাম করার পরে কোরআন কারিমি কি বলেছেন লা লামালা তুজলাম যেন তোমাদের উপর জুলুম না হয় তোমরা কেউ জালেম না হও কেউ মজলুম না হয় এই জন্য সুদ হারাম করা হয়েছে এখন জুলুম হচ্ছে না না হচ্ছে এই বিচার করে যে কোথাও জুলুম হচ্ছে না সুদের মাধ্যমে জুলুম সুদ বৈধ করার অবকাশ আছে এই জুলুম হওয়া না হওয়া এটা হলো একটা আপেক্ষিক বিষয় আবার এটা সুদের হেকমত এটা পরিণতি সুদ না গ্রহণ করার কিন্তু সুদ গ্রহণ করবো না কেন আল্লাহ করেছে আল্লাহ ব্যবহার করতে পারবে না আমার বিষয়টা যদি তুমি গ্রহণ করো তাহলে আমার বিষয়টাকে এইভাবে কি করবে না ব্যবহার করতে পারবে না এই জন্য আমি সুদের মধ্যে যেতে পারবো না এটা হলো সুদের ইল্লো আল্লাহ রবুল্লা আলমী নিষেধ করে দিয়েছে সুদের সংজ্ঞা কি আর জিয়া সিল কারণ সুদ হইল বিষয়টার নাম যে ঋণের মধ্যে অতিরিক্ত কিছু সংযুক্ত করা ঋণের সাথে কিন্তু এই সুদ সুদ হলে বাস এটা কি হারাম কারণ এ দ্বারা কারো উপকার হয় বা কারো উপর জুলুম হয় না এই সব বিষয় কি না দেখার বিষয় এটা দ্বারা জুলুমের পথ খুলবেই তো আমরা এই সমস্ত বিধান বিধানগুলিকে নিজেদের কি অনুযায়ী ক্ষুদ্র বোঝ অনুযায়ী পরিবর্তনের কি রাখিনা। ক্ষমতা রাখি এই অমুক বিষয়গুলোকে এইভাবে আমাদের কী করতে হবে মেনে নিতে হবে যেগুলোর ব্যাপারে শরীরতে সুনির্দিষ্ট কি দিয়ে রেখেছে বিধান দিয়ে ব্যাপারগুলোর মধ্যে কি শরিয়াতে নির্দিষ্ট কিছু অপরাধ আছে যে অপরাধগুলোর ব্যাপারে নির্দিষ্ট শাস্তি ঘোষণা করা আছে এইগুলোর ক্ষেত্রে পৃথিবীর কেউ কোনো সময় পরিবর্তনের কী রেখে অবকাশ ক্ষমতা রাখে না চুরির ব্যাপারে হাত কেটে দেওয়া এটা পরিবর্তনের অবকাশ কারো আছে পরিবর্তন করার ক্ষমতা কারো আছে জিনার ব্যাপারে কি লাগানো কোড়া লাগানো অথবা প্রস্ত প্রস্তর নিক্ষেপ করে হত্যা করে দেওয়া যদি কি হয় মস্তি মস্তি না হয় এটাকে পরিবর্তন করার অধিকার কার আছে হত্যার পরিবর্তে হত্যা যদি নিহত ব্যক্তির উত্তরাধিকারীরা তার ওয়ারিসরা কি না করে মাছ না করে এটা পরিবর্তন করার অধিকার কারও। নেই এই বিষয়গুলো শরিয়াতে নির্ধারণ করে দেওয়া আছে হ্যাঁ শরিয়াতে কিছু বিষয় আছে যেগুলো তাজির বলা হয় কি বলা হয় তা অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দিয়ে যেই অপরাধগুলো শরীয়তে নির্ধারিত না অন্য যে কোনো অপরাধের সাথে শরীরে জড়িত হয়েছে সেটাকে সময়ের বিজ্ঞ ব্যক্তি কাজী যে শরীয়তের বিধানগুলো শরীয়তের মানসা শরিয়তের হেকাম এগুলিও বুঝে এবং বাস্তবতাও বুঝে কা কোন অপরাধ থেকে কিভাবে কি হবে নিবৃত হতে পারে এই বিষয়গুলির অভিজ্ঞতা যারা আছে সে সেখানে একটা শাস্তি কী করতে পারে নির্ধারণ করতে পারে এগুলোকে কি বলা হয় তা আজই দেখেন স্বাভাবিক একটা বিষয় বুঝি মানে বাস্তবতা দেখেন পৃথিবীর মধ্যে আমাদের দেশে অন্যায়ভাবে হতাহতের ঘটনা কি পরিমাণ ঘটতেছে আমরা আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে হত্যার আমাদের দেশে তো হত্যার পরিবর্তে হত্যার বিধান আছে কিন্তু বাস্তব যথাযথ প্রয়োগ নাই যার ফলে অন্যায় হতাহত হওয়া অন্যায় হত্যা কি পরিমাণ আমাদের দেশে বিরাজ করতেছে আর যেখানে বাস্তব প্রয়োগ আছে সৌদি আরব কোনো ইসলামী রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র ইসলামী বিধিবিধান পরিপূর্ণ তারা কী করে না পালন করে না কিন্তু ইসলামের দু একটা বিধান তারা কি করে কিছুটা প্রয়োগ করে যেমন হত্যার পরিবর্তে হত্যার বিধানটা তারা দিয়ে রেখেছে তাদের দেশে কি এইভাবে অন্যায় হত্যা হয় এই পরিমাণ অনিরাপদ মানুষের জানো আফগানিস্তানের উদাহরণ নাই আন্ন মাত্র তারা ক্ষমতা দুই মাসও হয় নাই কী হয়েছে হাতে নিয়ে দেশটা যুদ্ধকবলিত দেশ সবার হাতে হাতে কি অস্ত্র সেই দেশে দোকানে অস্ত্র বিক্রি হয় আমাদের দেশের দোকানে পান বিক্রি হয় ওদের দেশের দোকানে কি বিক্রি হয় অস্ত্র বিক্রি হয় স্বাভাবিকভাবে কোনো লাইসেন্স লুইসেন্স কোনো পরোয়া নাই এমন একটা দেশের মধ্যে আর তাদের প্রত্যেকেই হল স্বাধীনতা পাহাড়ি জাতি আর পাহাড়ের মতোই তাদের মনোবল এমন কি অটুট কোনো বিষয়ে তারা কথা বলার আগে গুলি ছোড়ে আসলে তাদের সামাজিকতাটা এই পর্যায়ে যে দেখেন দুই মাসের ভিতর কয়টা হত্যার খবর শুনেছেন শুধুই ঘোষণা এসেছে মানুষের মধ্যে এই একটা ভয় জাগ্রত হয়েছে যে ইসলামের বিধান কী হবে প্রতিষ্ঠিত হবে কাউকে মারলে এগুলি আবার আমার পেটের ভিতরে ঢুকবে আমি মারব তো কি করতে হবে মরতে হবে আর শেষ সব অন্যায়ের হাত কি হয়ে গেছে গুটিয়ে গেছে ইসলামের বিধানের আমরা তো নিজেদের বুদ্ধি অনুযায়ী হেকমতলাশ করি আসলে বাস্তবে আল্লাহর বিধান আসার পরে কি পরিমাণ কি হয় শান্তি পিঠে দিতে বিজ্ঞ করি এই জন্য খাদি ছিল মধ্যে কি বলছেন ওয়ালা ফিল দুনিল হাইরুল্লাহমিন আইয় তারু আর বাবাহান পৃথিবীর মধ্যে একটি হদ যদি কি হয় প্রতিষ্ঠিত হয় চল্লিশ দিন বৃষ্টি হলে যেই পরিমাণ উপকার হবে এর চেয়ে বেশি উপকার হবে পৃথিবীর জন্য আচ্ছা চল্লিশ দিন বৃষ্টি হলে কি আখেরাতের উপকার হবে না ধুনিয়ার উপকার হবে মনে করেন খরা পুরা পৃথিবী জ্বলে যাচ্ছে ফসল মরে যাচ্ছে গরু ছাগল শুকিয়ে এগুলো ঘাস না পেয়ে মরে যাচ্ছে এমন অবস্থা একদিন যদি বৃষ্টি হয় কি পরিমাণ উপকার হবে পৃথিবী। সেই একদিনের বৃষ্টিটাকে বিস্তৃত করে এই উপকারটাকে গুণ করে চল্লিশে নিয়ে যান কি পরিমাণ উপকার হবে পৃথিবী এই পৃথিবী এটা কি আখেরাতের উপকার না দুনিয়ার উপকার এই একটা হ্রদ প্রতিষ্ঠিত হওয়া এই চল্লিশ দিন বৃষ্টি হওয়ার চেয়েও বেশি উপকার এটা দুনিয়াবাসীর স্বাভাবিক দুনিয়া উপকারিতাই পৃথিবী কি পরিমাণ শান্ত হবে আর শরীয়তের বিধানগুলি আল্লাহ রবুল আলমিন এর মানুষের মানসিকতা মনস্তাত্ত্বিকতা আর কে বেশি বুঝেন কেউ বিবাহিত পুরুষ নারী সে যদি কি করে অবৈধ সম্পর্কে ঝড়ায় তার ব্যাপারে বিধান কি পাথর নিক্ষেপ করে হত্যা করে দেওয়া কি চরম ঘোষণা শুনলেই তো কি হয়ে যাবে তার শাহত তার সাহেষ জেগে উঠবে সে নিজে নিজেই তো গলে যাবে আসলে মানুষ একটা মোড়ে থাকে একটা ফুর্তি থাকতে হয় সাহেষত পূরণের জন্য আর এই ধরনের ঘোষণা শাস্তির ঘোষণা যদি আর যদি জানে বাস্তবে ঘটবে তার সাহেষাত ওই পরিমাণ বেনিয়ন্ত্রিত হবে নিয়ন্ত্রণহীন হবে সাহসিক হবে না মাত্র সুখে থাকলে ভূতে কেলে ওই সুখেই থাকবে না সে কিন্তু বাস্তবতা বলেন বাস্তবতাটা বলেন এই শাস্তিটা বাস্তবায়নের জন্য কী প্রয়োজন চারজন সাক্ষী একেবারে প্রত্যক্ষ করতে হবে সুরমাদানির ভিতর সুরমার সলা প্রবেশ করা এটা দেখতে হবে সেটাকে সম্ভব কেউ প্রকাশ্যে করে এইভাবে যদি সাক্ষ্য দিয়ে প্রমাণিত হয় তাহলে এই শাস্তি প্রয়োগ হবে আর শ্বাস এই প্রমাণের ব্যাপারে যদি সামান্য চুল পরিমাণ সন্দেহ থাকে তাহলে এই শাস্তি কি হবে না প্রয়োগ হবে না ঘোষণা এটা পাথর নিক্ষেত শেষ করে দেওয়া এই ভয়েই এই অপকর্মের ধারে কাছে পাওয়া যাবে না অত এই ঘোষণা যদি কোনো দেশে থাকে খুব বেশি ব্যক্তিকে এইভাবে হত্যা করতে হবে না রাসুসাল্লামের জীবনে এই পুরা রাসুসাল্লা রাষ্ট্রের মধ্যে কতজনকে এইভাবে পাতা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে দুই দুইটা ঘটনা আছে আর মধ্যে কয়টা ঘটনা আছে একটা ঘটনার মধ্যে এক মহিলা নিজে বারবার স্বীকার করেছে সেটাও সাক্ষ্য দিয়ে না আর একটা ঘটনা ওই যে মায়েজে আসলামী এক সাহাবি সেও নিজে স্বীকার করেছে সাক্ষ্য দিয়ে হয় না সেটাও দুই জনের উপর পাথর নিক্ষেপের এই শাস্তি বাস্তবায়িত হয়েছে রাসুসাল্লা জমানায় তারপরে সেটা হয়েছে তাদের কিসের দ্বারা নিজেদের স্বীকৃতি দ্বারা চার সাক্ষ্য এসে এটাকে সাক্ষী দিয়ে প্রমাণিত করেছে এইভাবে না মায়েজে আসলামীর ঘটনাও আর ইমরাতে গামে দিয়া ওই মহিলার ঘটনাও দুটাই কি হয়েছে তারা নিজেরা এসে এই অপকর্মের শিকার করেছে জাহ্লাহ রসুল আমাদেরকে পবিত্র করেন এইবারও না তোমার বাচ্চার দুধ কি হোক সারানোর পরে ওই মহিলা কি হচ্ছে দুধ ছাড়ানোর পরে বাচ্চার হাতে রুটি দিয়ে নিয়ে এসেছে যে দেখেন আমার বাচ্চা এখন নিজে নিজে রুটি খেতে পারে তখন তার উপর কি হয়েছে এই দুইটা ঘটনা ঘটেছে কিন্তু মানুষের মধ্যে আতঙ্কের কি একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে কোনো অপরাধ এই সংক্রান্ত সংগঠিত হয় ইসলামী বিধানগুলো এই ফল এটা এই পরিমাণ আরবের মধ্যে সৌদি আরবের মধ্যে হাত কেটে দেওয়ার বিধান জারিয়া সেই দেশে চুরি আছে চুরি নেই আর আমাদের দেশে কি পরিমাণ চুরি ডাকাতি হচ্ছে শুধু যদি এই ঘোষণা থাকতো যে শরীয় পরিবর্তী বাস্তবায়নের ঘোষণা দিয়ে গেলে দিয়ে দেওয়া গেলেই কি হয়ে যেত নিরানব্বই পার্সেন্ট সমাধান হয়ে যেত এই যে একজন নিহত ব্যক্তি কোথাও মারা পরে থাকে ইসলামী বিধান থাকলে কি হতো এইভাবে লাশ পরে থাকার কোন অবকাশ ছিল যেখানে লাশ করে থাকবে সেখানের কি করা হবে লোকদেরকে লোকদের মধ্য থেকে পঞ্চাশ জনকে এর জিম্মাদার সাব্যস্ত করা হয় সেখানে নেতৃস্থানে এই জন্য কোথাও কেউ কাউকে হত্যা করে নিয়ে ফেলে আসবে ইসলামী শরিয়তের বিধান প্রতিষ্ঠিত এই অবকাশ ছিল না কারণ সরকার ধরবে তখন আদালত ধরবে কাদেরকে যে এলাকায় পাওয়া গেছে সেই এলাকার পঞ্চাশ জন পঞ্চাশ জন নেতৃস্থানীয় ব্যক্তিকে তাদের উপর এই হত্যার জিম্মাদারি চাপাবে হয়তো তারা হত্যাকারীর সংবাদ দিবে আর নতুবা এর ইয়া কি করবে তারা এর জরিমানা তারা আদায় করা শরীরতে বিধান যেখানে পাওয়া যাবে এখন বলেন সরকারের পুলিশ লাগবে সরকার গোয়েন্দা লাগবে কেউ কোথাও নিয়ে লাশ ফেলে আসতে পারবে যদি কোথাও এই প্রবণতা সৃষ্টি হয় যে লাশ ফেলে যায় মানুষের তখন নিজেরা ইচ্ছা করে পাহারা দিয়া কি করবে নিজেদের আলাদা হেফাজত করবে কিন্তু স্বাস্থ্য এটা শরীয়তে ইয়ার শরীরতে বিধান এটা আসলে এটা আসলে ওয়ান টু এর বিষয় ছিল কিন্তু আমরা আল্লাহর হুকুম ছেড়েছি তো ছেড়েছি দুনিয়াও দুনিয়ার শান্তি থেকে আমরা কী হয়েছি বঞ্চিত কে বোঝাবে আমাদের জনগণকে নিরীহ লোকদেরকে এই বিষয়গুলো আল্লাহর বিধান ছেড়ে দিয়ে আমরা যে শুধু নিজেদের আখেরাত ধ্বংস করতেছি বিষয়টা এই পরিমাণে সীমিত নিজেদের দুনিয়াও আমরা জাহার নাম বানিয়ে রেখেছি আলোচনা তো অনেক দীর্ঘ হয়ে পড়েছে তা আজকে এই পরিমাণ সংক্ষিপ্ত করে ইল্লত আর হেকমতের পার্থক্যটা হলো এটা যে ইল্লতের উপর হুকুম কি হয় নির্ভর করে আর একমতের উপর হুকুম কি করে না নির্ভর করে না এই জন্য শরীয়ত যেই বিষয়গুলোর ইল্লত কি করে দিয়েছি উল্লেখ করে দিয়েছি সেইগুলোর ইল্লতের উপর হুকুমটা কী হবে আবর্তিত যে যেইগুলোর ব্যাপারে শরীয়ত ইল্লত নির্ধারণ করে দেয়নি সেইগুলো কোনো ইল্লতের সাথে কি না সংযুক্ত না সেইগুলো অবস্থার প্রেক্ষাপটে কালের আবর্তনে সময়ের পরিবর্তনে এইগুলোর বিধান কী হবে না পরিবর্তিত হবে না কিন্তু ওই আল হকম তাতা কাইয়ারু বিতাকইয়ুরি জামান যে সময়ের পরিবর্তনের দ্বারা হুকুম কি হয় পরিবর্তন হয় এই ধরনের কিছু বাণী কিছু উক্তি সমাজে প্রচলিত আছে এবং বিভিন্ন স্কলাররা এইগুলি ব্যবহার করে থাকে এই বাণীগুলোর আবেদন এটা ব্যাপক নয় যেখানে শরীয়তের কোনো ইল্লত কিনে নির্ধারণ নেই অথবা যেই বিষয়গুলো কোনো ইল্লতের সাথে সংযুক্ত না সেই বিষয়গুলির সাথে এই কথাগুলো কি প্রযোজ্য এখন গান বাদ্য এটাকে শরীরেতে কি করা হয়েছে হারাম করা হয়েছে বয়স তো লিমাহ আজিফি এই বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে আর বাদ্য এটা কি হারাম এখন আপনি যদি এর কারণ বর্ণনা করেন যে সেই সময় আরবের মধ্যে এত উন্নত প্রযুক্তি ছিল না এরা সাধারণ ছোটোখাটো বিষে দিয়ে টুংটাং শব্দ করতো এই জন্য আওয়াজের মধ্যে একটা কি মানে আওয়াজটা বিশ্রী হয়ে পড়তো কানে সুমধুর লাগত না এই জন্য সেটা কি করা হয়েছিল হারাম করা হয়েছিল। বর্তমানে তো উন্নত ব্যবস্থা কি হয়েছে সৃষ্টি হয়েছে সুতরাং এখন এত শ্রুতিকটু না বাদ্যগুলো কানের মধ্যে এমন কীভাবে না খারাপভাবে এগুলো পড়ে না এই জন্য বর্তমানের এই শালীন বা আধুনিক প্রযুক্তি নির্ভর এবং উন্নত বাদ্য এটা কী হবে না হারাম হবে না কারণ সে সময়ের বাদ্যটা কী ছিল আওয়াজ সেগুলির বিধ ঘটেছিল এই জন্য সেই সময় কি করা হয়েছে হারাম করা হয়েছে বর্তমান জমানে যেহেতু বাদ্যের আওয়াজ এমন বিধ না এটা বরং আরও আকর্ষণীয় এই জন্য এটা আরাম হবে না এই যুক্তি যদি দেওয়া হয় তাহলে এটা কী হবে শরীয়তের নিষিদ্ধ বস্তুর মধ্যে নিজের থেকে ইলত বানিয়ে হুকুমকে পরিবর্তন করা হয় এটা চিরদিনের জন্য যত আপনি আকর্ষণীয় যত আরও উৎকৃষ্টভাবে আপনি বাদ্য এর আওয়াজকে নিয়ে আসেন না কেন এটা হারাম হারামই থাকবে এটা মানুষের দিলের মধ্যে কী সৃষ্টি করবে জিনা আর রুকিয়াত রুকিয়াতজ জিনা এই বাদ্য গান বাজনা এটা জিনার মন্ত্রনা সাপের যেমন মন্ত্র থাকে এটা জিনার জন্য কি হয়ে থাকবে মন্ত্র হয়ে থাকবে এটাই সব আগে আপনি দেখেন কী পরিমাণ জিনার ব্যাপকতা বর্তমান পৃথিবীতে এইগুলোর পিছনে এই সমস্ত এই বাদ্যযন্ত্রেরও কি আছে বিশাল বড় একটা দখল আছে প্রভাব আছে ভাই জিজ্ঞেস করেছেন যে এর একটা উদাহরণ আলহামদুলিল্লাহ এখানে রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম এক সময় যুদ্ধে কাফেরদের থেকে সহায়তা নিতে সম্মত হননি নিজে রাসুল আসলাম বলেছেন সাল্লাহু আলি আসসালাম ফালান আস্তাঈনা বিশ্রিক আমি কোন মুশ্রেক থেকে সাহায্য গ্রহণ করব না আবার হোনাইনের যুদ্ধে রাসু সাল্লী হাসলাম কাফেরদের থেকে কি নিয়েছেন সাহায্য নিয়েছে মক্কা বিজয়ের পরে যখন হনাইনের যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছিল অনেক কাফেরই এখনও ইসলাম গ্রহণ করেনি তারা রাসোসামের সাথে এই যুদ্ধে কী করেছে অংশগ্রহণ করেছে তাদের থেকে অস্ত্র শস্ত্র রসোসাল নিয়েছে তাদের জনবল রসদামকে সহায়তা করেছে এখানে দেখেন এটা আসলে দুইটা অবস্থার সাথে সম্পর্কিত মুসলিমরা যখন শক্তিশালী থাকবে তখন তারা যদি অন্য কোনো শক্তির সহায়তা গ্রহণ করে তাহলে নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে নিজেদের হাতে অন্য শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে সে নিজের আদর্শের মধ্যে কি দিতে হবে না সার দিতে হবে না নিজেদের নিজেদের আদর্শ দিন এর উপর সে কী থাকতে পারবে অটল থাকতে পারবে তাহলে এর একটা মানে বাস্তব উদাহরণ যে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করব একটা মুখরোচক একটা স্লোগান মিষ্টি একটা আকর্ষণীয় স্লোগান আমাদের পৃথিবীতে ইসলামপন্থীদের মুখে মুখে এখন এটা কি আছে প্রচলিত আছে আর বাস্তবে তাদের জীবনের সমস্ত মেধা শ্রম যোগ্যতা এর পিছনে ব্যয় করতেছে কি হচ্ছে আলজেরিয়ায় ইসলামিক সালবেশন ফ্রন্ট দুইশো দশটা আসনের মধ্যে একশো আশিটা আসনে তারা বিজয়ী হয়েছে কয়সা আসনে ক্ষমতায় যাওয়ার আর কতটুকু বাকি সামরিক জানতা এদের নিষিদ্ধ ঘোষণা করে এদের কর্মীদেরকে জেলে পুরছে। এদের মূল নেতৃত্বে যারা ছিল তাদেরকে জেলে আবদ্ধ করে দিয়েছে বিশ বছর নির্বাসিত জীবন কাটাইছে কাতারে এদের মূল যিনি ছিলেন সালমেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন প্রতিষ্ঠা করতে পারছে ইসলাম মিশের মধ্যে ইফানুল মুসলিম গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চান্ন পার্সেন্ট তারা কী পেয়েছিল ভোট পেয়ে পাশ করেছিল আমাদের দেশগুলিতে যারা সরকার গঠন করে অর্ধেকের বেশি ভোট পায় বেশি ভোট পায় অন্য দলের চেয়ে চল্লিশ পার্সেন্ট পায় বিয়াল্লিশ পার্সেন্ট পায় পঁয়তাল্লিশ পায় আওয়ামী লীগ বিএনপি যেমন আমাদের দেশে পাইতো আর কি বললাম আর তারা পেয়েছে কি পরিমাণ পঞ্চান্ন পার্সেন্ট তাহলে জনসমর্থন কোন পর্যায়ে ছিল তাদের সেই জনসমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েও তারা কি করতে পারেনি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেনি এই যে মুসেকদের সহায়তা আমি গ্রহণ করব কখন আমার যদি নিয়ন্ত্রণ থাকে তখন তাদের সহায়তা নেওয়া এটা আমার জন্য কি হবে তাদের সাহায্যটা আমার নিয়ন্ত্রণে যদি আমি ব্যবহার করি আর তার নিয়ন্ত্রণে যদি আমার যেতে হয় তার সাহায্য নিয়ে তাহলে এই সহযোগিতা নেওয়া যাবে না নিলে আমার আদর্শ আমি প্রতিষ্ঠিত করতে পারবেন আর স্বাভাবিক একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কি করলেন ক্ষমতায় গেলেন এখন গিয়ে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠিত করে দেন তখন তারাই তো বলবে যে তোমরা তো আমাদেরকে ধোকা দিলে তোমরা গণতান্ত্রিক পদ্ধতির অর্থকে সাধারণ জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা কী করবে পূরণ করবে এখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা বাদ দিয়ে আল্লাহর ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করা শুরু করে দিচ্ছে তোমরা তো সিস্টেমের সাথে বিশ্বাসঘাতকতা করলে সুতরাং সব গণতন্ত্রীরা মিল্লা সমস্ত ব্যক্তিরা মিললে তোমাদের বিরুদ্ধে নেমে যাবে আর বাস্তবে এটাই হয়েছে টিকতে পারে নাই আর যদি শক্তিটা কাদের থাকতো দেখেন আফগানিস্তানে তালেবানরা যুদ্ধের মাধ্যমে আলহামদুলিল্লাহ কী করেছে জয়যুক্ত হয়েছে এখন অন্য শক্তিগুলোকে অন্যান্য গুত্রের অন্যান্য লোকদেরকে নিজেদের সাথে তারা মিলাচ্ছেন মূল নেতৃত্ব মূল আদর্শ তাদেরটা তাদের। এখন যদি হাজারো জন তাদের সাথে মিলে এবং আমেরিকাকেও বলতেছে যে আমাদের সহায়তা করো সহায়তা করার অর্থে কী আমাদের ব্যাপারে যা আশঙ্কা করতেছে এর থেকে রক্ষা পেতে হলে আমাদের সহায়তা করো এই আমরিকার সহায়তা তালেবানদের কামনা করা আর গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে কাফের সহায়তা কামনা করা একই পর্যায়ের একই পর্যায়ের নয় এই চুক্তির বিষয়টা এমনই তোমাদের যুদ্ধ চলবে ফিতনা এখানে রান্না হয়েছে কিলো হোম হাত্তা তাকুনা ফিটনা আরবি ব্যাকরণগত একটা নিয়ম হলো যে নাকিরা যখন নফির পরে আসে এর অর্থ হয় জিন্স মানে যে কোনো অংশ অনুপর থাকা পরি কি চলবে সেটাল চলবে যুদ্ধের ব্যাপারে খান্ত দেওয়ার বিরতি দেওয়ার অবকাশ আছে আবার নির্দেশ দিচ্ছে ফালা আত্মা সালমি। চুক্তির জন্য সন্ধির জন্য তাদেরকে তোমার আহ্বান করবে না কি হবে বিজয়ী হবে আবার প্রাণ শুরু করবো আরেক আল্লাহ কি বলেছেন তারা যদি অগ্রসর হয়ে তোমাদেরকে চুক্তির জন্য বলে তুমি চুক্তির দিকে দাবিত হও এখন দেখি কি কোরআন শেও বিধান এক জায়গায় বলছে চুক্তির জন্য কি করবে না তাদেরকে আহ্বান করবে না হ্যাঁ যদি তারা চুক্তির দিকে অগ্রসর হয় তখন তুমি ইচ্ছা করলে তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পারো আর চুক্তিবদ্ধ হও হয়ে যাও আল্লাহর ভরসা করো এখন তারা যদি চুক্তির দিকে না যায় তখন তারা যদি আহ্বান না করে স্বাভাবিক হুকুম তো হইলো কি করা হিতাল করা এখন সাথে করা যাবে কি না এই ব্যাপারটার মধ্যে রাসুসাল্লিয়া কি করতে চেয়েছিলেন চুক্তি করতে চেয়েছিলেন নোয়াইবনে সৌদ রাহাম যিনি সদ্য মুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন কাফেররা তার ব্যাপারে কি করতে না জানতো না যে তিনি ইসলাম গ্রহণ করেছেন না তার ঘটনা ভিন্নয়েফবাসীদেরকে রাসাদ সাল্লা ইসলাম কারণ সেখানে গজওয়াই আহজাবের মধ্যে আরবের সবগুলো গুত্র সম্মিলিতভাবে মদিনের উপর কি করেছিল আক্রমণ করেছিল এই জন্য সেই যুদ্ধের নাম ছিল গাজওয়াই আহজাব মানে অনেকগুলো দল বিভিন্ন দল এর যুদ্ধ আরবে সবগুলো পুত্র এখানে সম্মিলিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল তা রাসুস আল্লাহ চেয়েছিলেন যে এই দলগুলির মধ্যে পারস্পরিক কী করে দেয় বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিই এই যেন তায়েফবাসীদেরকে প্রস্তাব পাঠিয়েছিলেন যে তোমাদেরকে মদিনার খেজুরের এক তৃতীয়াংশ কী করা হবে দেওয়া হবে তোমরা কী হয়ে যাও যুদ্ধ থেকে যুদ্ধ থেকে পিছনে সরে যাও এই প্রস্তাব কাদের নিকট পাঠিয়েছিলেন রাসুস আসাম তায়েফবাসীদের হ্যাঁ হ্যাঁ আগে তাদেরকে সন্ধির জন্য রাসু কি করতে চেয়েছিলেন এই সন্ধি করতে চেয়েছিলেন বিপদটা তো সবচেয়ে বড় কাদের আনসারীদের আনসারিদের আগেই চলে এসেছে তাদের তো দৌড়ে অন্য কোথাও গেলে অসমস্যা কিন্তু মূল জায়গাটা স্থানটা কার আনসারিদের এদের বাড়ি ঘর জাগা জমি স্ত্রীর পত্র বাঘবাগিচা এগুলো আছে তো তাদের প্রতি চাপটাকে সহনীয় করার জন্য রাসুদ সাল্লাহ ইসলাম এই প্রস্তাব দিয়েছিলেন তাইবাসীদের উপর সাহবাইকারকে জিজ্ঞেস করেছেন যেটা কি আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ না আমাদের প্রতি চাপ কি করার জন্য আপনি লাগবো করার জন্য এই প্রস্তাব দিয়েছেন রাসুম বলছেন যে তোমাদের চাপ লাগবো করার জন্য তখন তারা বলছে যে জাহিন যুগে যখন আমরা ইসলাম গ্রহণ করিনি তখনই তারা আমাদের থেকে এই ধরনের এই সম্পদ কামনা করতে পারতো আমাদের থেকে কিনে নিলে অথবা আমরা হাদিয়া দিলে এইভাবে নেওয়ার আশা করতে পারতো এছাড়া নেওয়ার তারা কোনো কি করতে পারতো না আশা করতে পারতো আর ইসলামের দল তো আল্লা রবুল আলম যখন আমাদেরকে দিয়েছেন এখন আমরা তাদের কাছে নিজেদের দুনিয়া রক্ষার জন্য এইভাবে নমনীয় হয়ে নত হয়ে তাদেরকে আমাদের সম্পদ দিব দেবো না তাহলে এখানে মূল বিষয় হলো যে রাশেস আল্লাহ ইসলাম তাদের উপর চাপ লাগব করার জন্য তাদের সাথে অগ্রসর হয়ে চুক্তি করতে কি করেছিলেন চেয়েছিলেন শরীয়তে যদি এই ধরনের যেখানে অবস্থার প্রেক্ষাপটে বিষয়গুলিকে কী করে সম্পৃক্ত করে সেখানে এই অবস্থার সৃষ্টি হইলে দুর্বলতার সৃষ্টি হইলে নিজেদের সীমিত সাময়িক নিজের নিঃশ্বাস নেওয়ার জন্য কাফেরদের সাথে কী করতে পারে চুক্তি করতে পারে যেন শক্তিশালী হয়ে আমরা কী করতে পারি পরবর্তী আক্রমণ করতে পারে। মূলত ধারণ হল দেওবন আমাদের এই ভারত উপমহাদেশে যেই প্রতিষ্ঠান সবচেয়ে বেশি প্রভাবশালী ইসলামী ইয়াতে সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়েছিল কেন দারুণদের প্রতিষ্ঠাতা যারা ছিলেন রশিদ আহমদ গঙ্গি রহিমা হল তারপরে কাসেম নানতবি রহিমা হল। হাজি আহমদাদল্লাহ মহাজুরে মক্কি রহম্লা তারা ব্রিটিশদের বিরুদ্ধে কি ইমারতে ইসলামিয়া কায়েম করে যুদ্ধ করেছিলেন সেই ইমারতে ইসলামিয়ার আমির ছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজরে মাক্কি রহিমা হল। কাদি ছিলেন রশিদ আহমদ গঙ্গে রহিমা হল্লা সেনাপতি ছিলেন কাসেম নানতবি রহিমা হল্লা হাফেজ জামিন শাহিদ রাহিমা হল্লা এই লোকগুলো শেষ পর্যন্ত তারা কি কর কী করেন নাই টিকতে পারেন নাই টিকতে না পারার কারণে তাদেরকে কী করতে হয়েছে অবস্থান পরিবর্তন করতে হয়েছে তারা যুদ্ধের কৌশল কি করেছেন পরিবর্তন করেছেন যে আমাদের আরও ব্যাপক প্রস্তুতি নিয়ে এই মাঠে কি করতে হবে নামতে হবে এই জন্য দারুল দেওবন্ধ তারা প্রতিষ্ঠিত করেছেন এবং দারুল দেওবন্ধের মধ্যে এই সৈনিক তৈরির জন্য প্রশিক্ষণের একটা কী ছিল দুর্গ তাদের ছিল আন্ডারগ্রাউন্ড প্রশিক্ষণের একটা ব্যবস্থা ছিল তাদের কিন্তু ধীরে ধীরে আসলে আমরা নিজেরা সহজতার দিকে যাওয়ার কারণে তাদের সেই আদর্শটা ভুলে গিয়েছি আসলে এটা কী ছিল না যুদ্ধ থেকে পিসপা হওয়া ছিল না এটা যুদ্ধের কৌশল পরিবর্তন করা ছিল পুরাণে কারিনী আল্লাহ রবুল্লা আলমিন এই বিষয়টা ছাড় দিয়ে দিয়েছিলেন আবদুল্লাহ উমর রদি আল্লাহতাল এক বাহিনীতে ছিলেন তারা যুদ্ধের মধ্যে থেকে কী করেছিলেন ফিরে চলে এসেছিলেন ওই মোতার যুদ্ধের মধ্যে তারা তো যুদ্ধে বিজয়ী হন না যান বাঁচিয়ে করেছিলেন চলে এসেছিলেন আসার পরে তারা মদিনের মধ্যে প্রত্যেকে তার আপন আপন ঘরের মধ্যে আত্মগোপন করেছেন কিউ বের হন না লজ্জায় যে আমরা যুদ্ধে যুদ্ধে বিজয়ী না হয়ে যান কি কী করছি ফিরে চলে এসেছি তখন রসদাল্লা কি বলেছেন আং তুমুল করারুন লাস তুমুল ফর্রারুন তোমরা যুদ্ধ থেকে পলায়নকারী নও তোমরা হলে প্রতি প্রতিআক্রমণকারী এবং আক্রমণের জন্য একটা স্বস্তির একটা এই কী সাময়িক বিশ্রামের জায়গায় কি করতে হয় আশ্রয় নিতে হয় ও আনাফি আতুকুম সেই বিশ্রাম এবং আশ্রয় নেওয়ার জায়গা হলাম আমি সাময়িক কি করতে পারে ফিরতে পারেন এটা শরীরতে এই কি ইলাস্টিক বা এই নম্রতাটা এই ইয়াটা দেওয়া সাময়িক কি করা চুক্তি করা বা সাময়িক পুরো বিরতি দেওয়া নিজে পুনরায় সোজা হয়ে কি করার জন্য দাঁড়ানোর জন্য এর অর্থ এটা না যে আমি পথ কী করে দিয়েছি ছেড়ে দিয়েছি এই পথেই নামার জন্য আমি কৌশল কী করলাম পরিবর্তন করলাম এখন মুখোমুখি পারতেছিলাম আসলে বাস্তবতা কি জানেন বাস্তবতা হলো যে মুসলমানদের সাথে যুদ্ধের যে কৌশলের রূপ ছিল একটা হলো মুখোমুখি যুদ্ধ আর একটা হলো গেরিলা যুদ্ধ ওই কাছে নানা যুদ্ধটা কি ছিল সম্মুখ যুদ্ধ আসলে ওই বৃহৎ শক্তির মোকাবেলার জন্য যথাযথ কৌশল কি ছিল গেরিলা যুদ্ধ তারা ওই সম্মুখ যুদ্ধের সেই কৌশল থেকে পিছনের সরে এসে গেরিলা যুদ্ধের কৌশলটা কি করার পথে তারা পা বাড়িয়েছিলেন কিন্তু আমরা কি করেছি পরবর্তীতে সম্পূর্ণ যুদ্ধটাকে এখি করেছে ছেড়ে দিয়েছি আসলে দেখেন আফগানিস্তানে যে মুজাহিদরা বিজয়ী হয়েছে কিসের মাধ্যমে গেরিলা যুদ্ধের মাধ্যমে না আর পুরা পৃথিবীতে আলহামদুলিল্লাহ বিভিন্ন অঞ্চলে যে মুজাহিদরা জেগে উঠতেছে মুসলিমরা জেগে উঠতেছে কিসের মাধ্যমে গেরিলা যুদ্ধের না যথাযথ কৌশলটা আসলে কি ছিল গেরিলা যুদ্ধের কৌশল এই বাস্তবতাটা আসলে যুদ্ধ থেকে কি আসে না ফিরে আসে না ওই শুধু যুদ্ধের মুখমুখী অবস্থান থেকে কি পিছনে সরা আর সেই এখন তাদের সাথে যেই চুক্তিগুলো হচ্ছে তাদের সাথে যে সাময়িক সমঝোতাগুলি হচ্ছে এটা হলো ওই গিরিলা যুদ্ধের নিজে কি করার জন্য একটা স্তর। সুরি সেখানে তিনি ওই চারটা স্তরের একটা স্তর এটা উল্লেখ করেছেন যে গেরিলাদের একটা অবস্থান এমন আসবে যখন বিপরীত শক্তির সাথে তারা চুক্তিতে যাবে এটা আসলে যুদ্ধ ছেড়ে দেওয়া না এটা কিনা আল্লাহর বিধান থেকে পিছনে সরে যাওয়া এইটা এখন যেই প্যাটার্ন চলতেছে যুদ্ধের এটার একটা অংশ এটা এই চুক্তিটা এই ধরনের ক্ষেত্রে শরীয়তে কি করেছে আমি তো যুদ্ধেই আসি আল্লাহর বিধানের উপরেই আছি কিন্তু এখন যেই প্যাটার্ন আর যেই কৌশলটা আমি গ্রহণ করেছি এই কৌশলের একটা অংশ হলো কি চুক্তি গেরিলিয়াদের প্রথম প্রাথমিক পর্যায়ে তো চুক্তি হয় না চুক্তি হয় চুক্তি হয় না তাদের যখন একটা অবস্থান সৃষ্টি হয় তখন প্রতিপক্ষ বাধ্য হয় তাদের সাথে কি করতে সংলাপে যেতে এটা বরং তাদের একটা সফলতার একটা অংশ এটা তাদের একটা সফলতার দিকে এক কদম এগিয়ে যাওয়া এটা আসলে তাদের পরাজয় হওয়া পিস পাওয়া এটা বরং তাদের সফলতার একটা অবস্থান এখন সামনে চূড়ান্ত সফলতা তাদের জন্য কি করতেছে প্রতীক্ষা করতেছে তো চূড়ান্ত সফলতার আগে চূড়ান্ত উন্নতির আগে আপনার পূর্বের স্তরে দাঁড়াবেন এটা শরীরতে কি করে নাই নিষেধ করে নেই এই এটা একটা স্বীকৃত বিষয় আল্লাহ রব আলমিন যুদ্ধ করতে নির্দেশ দিয়েছেন এখন আপনি যে অস্ত্র ধার দিচ্ছেন এটা কি যুদ্ধ নয় যাদের অংশ আপনি পয়সা খরচ করতেছেন এখানে আপনি ঘোড়ার প্রশিক্ষণ বাইকের প্রশিক্ষণ হেলিকপ্টারের প্রশিক্ষণ নিচ্ছে এটা কি আমি কাজেই নেই তো পিছনে বসে থাকা যুদ্ধের কার্যক্রমের সাথে শরিক না হওয়া জায়েজ ছিল তো আলহামদুলিল্লাহ আমি কি বলি নাই কথা বলিনি তিনজন একসাথে নামাজ পড়তেছে নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ইমাম সাহ দুইজন মোক্তাদি এক মুক্তাদি বলে বদরিয়া গর চিস যে সমুদ্রের দিমন ঘর ঘর আওয়াজ হচ্ছে কিসের আরেকজন এ বলে দর নামাজ গুপ্তান জাহেজ নিস নামাজের মধ্যে কথা বলা জায়েজ নাই ইমাম সাহ বলে আলহামদুলিল্লাহ মন্দা গুপ্তান আলহামদুলিল্লাহ আমি কথা বলি নেই এখন আমরা আলহামদুলিল্লাহ কাফেরদের সাথে কি করি নাই চুক্তি করি নাই আসলে যুদ্ধের যথাযথ কৌশল আমি গ্রহণ করি নাই তো আমার সাথে চুক্তির আর না চুক্তির কি সম্পর্ক এই পবিত্র ব্যক্তি হয়ে আমরা বসে আছি আসলে যুদ্ধের যত আসলে বর্তমান প্যাটার্নটা কি এটা মুখোমুখি যুদ্ধের না গেরিলা যুদ্ধের আর গেরিলা যুদ্ধের স্বীকৃত একটা দাপ হলো যে এক পর্যায়ের সফলতা যখন গেরিলাদের আসবে প্রতিপক্ষ তাদের সাথে চুক্তিতে আসতে কি হবে সংলাপে আসতে বাধ্য হবে এটা তাদের একটা সফলতার অংশ আর এটাকে আমরা বলতেছি কি হারাম না জায়েজ তাহলে যুদ্ধটাই হারান করে দেবে এটা তো সেটার একটা অবস সম্ভবই একটা স্তর গেরিলা যুদ্ধ এটা যুদ্ধের একটা অংশ এই চুক্তিটা এখন এই পরিস্থিতি যখন আসবে তখন যুদ্ধটা আমার কি হবে এইভাবে হয় আবু তেমন সেটাকে গেরিলা যুদ্ধ বলা যাবে হবে তেমন গেরিলা আক্রমণে হবে সে গেরিলা আক্রমণে এখন বলে দেন যারা বলে যে এই গেরিলার জন্য কি লাগবে ই নাম লাগবে আবুবাসির রাজি আল্লাহ তালপতি তাদের কি ফতুয়া কি হবে যে যেখানে রাসুসাল্লাই আমি আসেন রাসুসাল্লাহামের রাষ্ট্র আছে রাসুদ সাল্লাহলামকে তুমিও মানো সেখানে রাসু সাল্লামের অনুমতি ছাড়া বিচ্ছিন্নভাবে রাসুদ ইসলামের সাথে চুক্তি করা লোকদের উপর আক্রমণ করতেছ আল্লাহ আল্লাহ তা আসলে এই চুক্তি করা আর না করা এটা আসলে শরীয়ত এই যুদ্ধের কার্যক্রমের সাথে এটাকে সংযুক্ত করে এমন যোদ্ধা যারা তারা যদি এটাকে তাদের যুদ্ধের কার্যক্রমের জন্য উপযোগী মনে করে তাহলে এটা করবে আর যদি উপযোগী মনে না করে তাহলে কি করবে না এটা আসলে এই অবস্থার সাথে যারা জড়িত তাদের রায়ের উপর কী করে নির্ভর করে সুবহান